আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور من الله فلا مضل له ومن يضلل فلا له ও আসফাবহি ও আতবা ইহিদানিত হোসেন উপস্থিত এতক্ষণ আপনারা খান সাহেবের পক্ষ থেকে পেশ করা আলোচনা শুনছিলেন রমাদানের অনেক বিষয়গুলো কোরআন আলোকে তিনি পেশ করেছেন অনেকগুলোই তিনি কভার করেছেন আমি চেষ্টা করব সেগুলো রিপিট না করে বাকি যে বিষয়গুলো রয়েছে সেদিকে আমরা যাই প্রথমত আমি জুমার খদবাই ভাই বলেছিলাম যে যদি কারো কোনো প্ল্যান না থাকে ইংলিশে একটা কথা আছে ইফ ইউ ডোন্ট হ্যাভ এ প্ল্যান প্ল্যান টু ফেইল এর অর্থ কি মানে তোমার যদি কোনো ভালো পরিকল্পনা রুটিন প্ল্যান না থাকে ভালো কিছু অর্জন করার জন্যে তুমি কোনো প্ল্যান প্রোগ্রাম করনি আন্দাজে ছেড়ে দিয়েছ তাহলে তুমি ফেল করার জন্য সময় তো আসছে এক মাস অনেকে চিন্তা করি এক মাস অসুবিধা নয় এক মাস তো লম্বা সময় এরপরে যখন আমাদের সময় যাওয়া শুরু করে পনেরো দিনের পরে দেখা যায় ফুরফুর করে সময় চলে যাচ্ছে শেষের দশ দিন আঠেরো একেবারে দৌড়ে যাচ্ছে তখন আমরা চিন্তা হাই হাই আমার তো কিছুই হলো না যা প্ল্যান করে চিন্তা করেছিলাম না এভাবে কিন্তু আমি নিজে ভুক্তভোগী আপনারা কি জানেন হচ্ছে যে যদি করি রুটিন আমি বলেছিলাম আমি এভাবে ঘুম থেকে উঠব এতক্ষণ আমি কোরআন পড়ব এতক্ষণ আমার ডিউটি আছে জবে যাব তারপরে আসবো কিছুক্ষণ রেস্টুর আবার লেখা পড়া করব এইভাবে যদি প্ল্যান করি কিছু পরিবারের সময় দেব মহিলারা যদি প্ল্যান করেন কতক্ষণ পাক সাক করবেন কতক্ষণ বাচ্চা কাছাতে পেছনে সময় দেবেন কতক্ষণ নিজে ইবাদ করবেন কতক্ষণ দোড়া করবেন এগুলো যদি প্ল্যান না করা হয় তাহলে কিন্তু দেখবেন যে হাতাহাতি করতে করতে তেমন সুবিধা কিছু হলো না আমাদের প্রতি বছর এরকমই আমরা কিছুটা আফসোস করতে করতে বিদায় করে দেই। তো আজকের আমাদের এই ওয়াজ মাহফিলের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা সুন্দর পরিকল্পনা বানাবো আমার মনে হয় যেন একেবারে রিটার্ন লিখিত হয়ে গেলে ভালো হয় কয়টায় ঘুম থেকে উঠব হ্যাঁ মাদের তুলনায় ভাইদের ডিফারেন্ট প্ল্যান হতে পারে কয়টাই ঘুমাতে যাবো রাত্রতে এখন ঘুম হবে অনেকটা এরপরেও কতক্ষণ কি করব। এটা যদি সুন্দর করে লিখিত প্ল্যান করা যায় অনেক ভালো ইফেক্টিভ হবে কার্যকরী হবে সর্বোচ্চ ফায়দা নিতে আমাদেরকে হেল্প করবে এই একটা এক নম্বর পয়েন্ট খুব জরুরি একটু ঘাবার মধ্যে উঁকি আসে মারা এটা বলেন এইটা আসে কিছু তো বাস্তবতা আছে আবার কিছু আমাদেরকে দুর্বল করে দিতে চায় তো মনের মধ্যে রমাদান কেন্দ্রিক প্রচন্ড একটা আগ্রহ থাকতে হবে যে জিনিস যখন কোন মেহমান আসে আপনার কাছে যে মেহমানকে আপনি সাংঘাতিক পছন্দ করেন সেই মেহমান গভীর রাত্রে আসলেও আপনার মন খারাপ হবে এত পছন্দের জিনিস তাকে পাইলে আপনার এত খুশি লাগবে যখনই আসবে আপনার আপনি টায়ার্ড আসেন ঘুমাইতে পারেন না রাতের বারোটা একটা হয়ে গেছে নো প্রবলেম আপনার মনে খুশি আছে এইটা আপনার কষ্ট হচ্ছে না এই মেহমানদারি করতে কষ্ট হচ্ছে কিন্তু যে মেহমানকে এত পছন্দ করেন না সে যদি একটু বিনা নোটিস চলে আসে আপনার যে সময় তাকে ওয়েলকাম করার ইচ্ছা না এখন আপনার কাছে খুব ভারী লাগতেছে সে ব্যাপারটা যেমন আগ্রহ নাই আপনার কষ্ট হয়ে যাচ্ছে অনেক মানসিক কষ্ট বড় শারীরিক কষ্টনা ঠিক তেমনি রমাদান অনেক বড় নিয়ামত আল্লাহ তালা কি যে নিয়ামত আছে এই একটি মাসের মধ্যে এত বড় নিয়ামত আল্লাহ তালা উন্মত কে দান করেছেন আমরা একটু পরে ছোট ইনশাল একটু ডিটেলস যাবো এইটার আগ্রহ যেই ব্যক্তির মাথায় ঢুকে গিয়েছে তার কাছে কষ্ট কোনো কষ্টই না কারণ একটু কষ্ট করে যদি এত বেশি কিছু পাওয়া যায় সেই কষ্টের জন্য কে না করবে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি যদি বলা হয় যে রাতের তিনটা থেকে বা রাতের দুইটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত ব্যবসা করলে পাঁচ গুণ লাভ হবে অন্য সময় তুলনায় দশ গুণ লাভ হবে দশ গুণ লাভ হবে যদি বলে যে তুমি যদি তিনটা থেকে রাতের পাঁচটা ছটা আমাদের ব্যবসা করো দশ গুণ লাভ হবে আমার এখানে অনেক ব্যবসায়ী ভাইরা আছে। কে তখন দোকান বন্ধ করে ঘুমাতে যাবেন বলেন তো দেখি কেউ যাবেন আরে বাবা রে কয় কি দশগুণ যেখানে এক পাউন্ড পাবে সেখানে দশ পাউন্ড পাবো যেখানে একশো পাউন্ড পাওয়ার কথা সেখানে এক হাজার পাউন্ড পাবো যেখানে এক হাজার পাউন্ড লাভ হবে সেখানে দশ হাজার পাউন্ড লাভ হবে কেউ আর বলবে না এত আছে আমি ডিউটি করতে পারবো না আমি দোকান খুলব না সবাই করবে হ্যাঁ মনে আগ্রহ নিয়ে করবে এত টাকা পাওয়া যাচ্ছে টাকার বস্তা নিয়ে আল্লাহ এবং এখন তো দেখছি না এটা এত সিরিয়াস মনে হচ্ছে না আখ যখন আমল নামে আল্লাহ তালা এত দিয়েছেন কত যে খুশি হব আর আফসুস করবো যে আল্লাহ আমি কেন ঠকেছি কেন আর একটু গুরুত্ব দেয়নি কেন আমি একটু লেজি হয়ে গিয়েছিলাম অলস হয়ে গিয়েছিলাম তো কাজী আমরা মনে করি যে আগ্রহটা বিরাট জিনিস এটা মানুষের মধ্যে আগ্রহ উদ্দীপনা মানসিক ভাবে যখন হয়ে যায় শারীরিকটা আর পাওয়া যায় না আর যখন মানসিকভাবে মনের দিক থেকে আগ্রহ নাই তখন অনেক ভালো কাজেও আর কোন কিছু আশা করা যায় না বা আমার অ্যাচিভমেন্ট হয় না আমাদের সালফেস আলহীন রেদনুল্লাহ আলিম আজমাইন যাদের কথা আলোচনা করেছি তারা কতদিন আগে থেকে পাওয়ার জন্য আল্লাহ আল্লাহ আর বাকি আছে আল্লাহ আমার হায়াত কখন শেষ হবে আমি তো জানি না যদি এই বছরই আল্লাহ তুমি ফয়সালা করে থাকো আমি একটু দরখাস্ত আল্লাহ আমাকে রমাদান পর্যন্ত হায়াতটা বাড়িয়ে দাও কোথায় ছয় মাস বাকি আছে তখন থেকে রমাদান পাওয়ার আগ্রহ উদ্দীপনা এইরকম করে করে তারা করেছেন। এই আগ্রহ আমাদের পয়দা হয়ে বিরাট মৌসুম আমার সঙ্গী সাথী অনেকেই কলিগ ছিলেন আত্মীয় স্বজন ছিলেন তারা এই গত এক দুই মাসে অনেকেই দুনিয়া থেকে চলে গিয়েছেন আরো যে কয়েকটা সপ্তাহানেকের কাছাকাছি আছে এর ভিতরে দেখবেন আমাদেরকে কিছু জানাজা পড়ে ফেলতে হবে তাদের কিসমতে আগামী রমাদান আর জুটবে না তাদের কথা মনে করে আমরা চিন্তা করি যে আল্লাহ আমাদের আমাদেরকে বাল্যক না রমাদান আমাদেরকে আল্লাহ রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন একটু সুযোগ দেন আল্লাহ আমরা যেন এই রমাদানটা কেউ মিস না করি এবং অনেক সভে সালহীন গরমের দিনকে রোজা রাখা বেশি পছন্দ করতেন গ্রীষ্মকালে আরব দেশে রমাদান যদি নাও আসে নফল রোজার জন্য তারা এই দিনকে বেশি নিতেন সবচেয়ে গরমের দিন দিন বেশি যে সময় এখন ফোর্টি এর উপরে অনেক উপরে আরব দেশে গরম পড়ে মক্কামুদ্দিনের সাহাবে গরমের দিনকে পছন্দ করতেন নসলতা রাখার জন্য কারণ ওনারা জানতেন যে তৃষ্ণা এবং পিপাসার এই কষ্ট যত বেশি বাড়বে আল্লাহ তালা কাজে পুরস্কারের পরিমাণ তত বাড়তে থাকবে মহাদেব নী জবাল্লা দিয়া আনহু মৃত্যু সর্বায় সায়িত তিনি আল্লা তালার কাছে চার পাঁচ ছয় শেষ হয়ে যাচ্ছে এক্ষণে বা কিছুক্ষণের মধ্যে হয়তো চলে যেতে হবে তিনি আল্লাহ তালা কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি তো জানেন যে আমি এই দুনিয়াকে কেন পছন্দ করেছি জীবনটাকে আপনাকে বলেছি যে আল্লাহ কিছু তো দোয়া আছে যে হায়াত বাড়ানোর জন্য দোয়া করা যায় আল্লাহানি ও আত হায়াতে আলো আতে ও আসছে না আমি অবসরি এই দোয়ার এখানে আছে যে আল্লাহ আমার হায়াত বাড়াই দেন বেশি করে আমল করার নেই আল্লাহ মাঝে মাঝে এই দোয়া করেছি আপনার কাছে হায়াত যদি বাড়ে ফায়দা আছে সেটা কেন করেছি আল্লাহ আপনি জানেন যে বেশি করে লম্বা সামারের দিনে রোজা রেখে লম্বা তৃষ্ণা নিয়ে আমি আল্লাহর কাছে যাবো এই লম্বা রোজা নিয়ে হাজির হয়ে দেবো আল্লাহ আর রাতের বেলায় ঘুমকে কোরবানি করে লম্বা সময় দাঁড়িয়ে থাকবো এই দুটো জিনিস এবং তিন নম্বর আলেম আল্লাহ আমাদের মাহফিলে বসে আমি দিনের কথা শুনব এবং আমার ভিতরে আল্লাহ আপনার ব্যাপারে আমার আগ্রহ পয়দা হবে মহব্বত সৃষ্টি হয়ে যাবে আমার জজ্বা আসবে এই তিনটা জিনিসের জন্য আল্লাহ আমি দুনিয়ার হায়াতকে পছন্দ করেছি লম্বা রোজা রাখতে লম্বা দিনের গরমের দিনে আর রাতের ঘুমকে কোরবানি করে আপনার কাছে দাঁড়িয়ে থাকতে তাহা আর তিন নম্বরে দিনের কথা শুনে শুনে মাহফিলে আল্লাহ তিনি আমি এই জন্য হায়াত বৃদ্ধি করতে চাইনি যে আমি বেড়াবো বিভিন্ন জায়গায় ট্যুরিজম করব নদীর কুলকুল পানি প্রবাহিত হওয়াকে আমি দেখে খুব উপভোগ করব। পালা লাগি আমার ঘর বাড়িকে সাজাবো এগুলোর জন্য আল্লাহ আমি কিন্তু হায়াত বর্ধিত করার দোয়া কখনো করিনি আপনি ভালো করে জানে আল্লাহ আমি এখন সারা জীবন আপনাকে ভয় করেছি আপনার ভয় ভীত থাকার চেষ্টা করেছি এখন আমার আপনার কাছে যাওয়ার সময় হয়েছে আল্লাহ আমি কিন্তু এখন অনেক আশা নিয়ে আপনার কাছে যেতে চাই আপনার রহমতের আশা করে যেতে চাই কারণ আমি আপনাকে অনেক ভয় করেছি আপনার হুকুম মেনেছি এখন আমি যে রহমতের আশা নিয়ে যাচ্ছি আল্লাহ আপনি আমাকে নিরাশ করবেন না এরকম আবদার করার অধিকার আছে কিনাও না ছিল তো এইরকম আগ্রহ করে যারা রমাদানকে ওয়েলকাম ও লম্বা দিন আমার আল্লাহ সাক্ষী আছেন কষ্ট সত্ত্বেও আমি রেখেছি এটার পুরস্কার আল্লাহ অনেক বেশি দেবেন শীতকালের রোজার সরমকালের রাওয়ার সবাব কি সমান হবে না যত ঘন্টা বাড়বে তত সবার পরিমাণ অনেকগুল বৃদ্ধি পাবে আলহামদুলিল্লাহ এই রানের নামত শুধু রোজা নয় অনেকগুলো আমল আছে কি কি এক লিস্ট যেটা আছে রমাদানের সবচেয়ে বড় আমল হচ্ছে রোজা ফরজ রোজা ইসলামের দ্বিতীয় স্তম্ভ হিদরি দ্বিতীয় শনে দ্বিতীয় শতাব্দীতে সাবান মাসের দ্বিতীয় সোমবারে এই রোজা সংক্রান্ত আয়াত নাজিল হয়েছে যেটা আমার তারপরেই রমাদান শুরু হয়ে যাচ্ছে এই প্রথম ফরজ হয়েছে এবং সেখানে আল্লাহ রমাদানের কিছু মাসাইল আলোচনা করেছেন কখন থেকে কখন থেকে ইফতার করতে হবে আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্যায়ে আসব এই রানির দিকটার থেকে কাজগুলো হালাল কাজ করতে বিরত থাকা এবং সমস্ত গুনার কাজ থেকে বিরত থাকা হলো রোজার আসল দিকটা আভ্যন্তরীণ দিকটা এইরকম করে রোজা রাখার মধ্যে বিশাল পার্থক্য আছে শুধুমাত্র খানা পিনা থেকে দূরে থাকা তিনটি কাজ থেকে এই রোজা আর অন্য কোনো গুণার ব্যাপারে বেপরোয়া এই দুই রকম রোজার স্বভাব কি রকম হবে নাম আমাদের একটা চেষ্টা হবে যে কিভাবে আমার রোজাটাকে আমি অত্যন্ত উঁচু মানের করতে পারি যে রোজাটা আমার আল্লাহ কবুল করবেন আর সবলি ওয়ানি একটু আগে হাজির শুনেছেন আমার আল্লাহর জন্য রোজা রাখছি তিনি বলেন আমার জন্য বান্দার রোজা রাখে আমার আল্লাহর কাছে পেশ করলাম যে আল্লাহ এই যে আমার রোজা আমি হাত তুললাম না ঠিকই কিন্তু তাই হলো আমার রোজা আল্লাহকে দিলাম রোজাটার কোয়ালিটি কেমন আমার আল্লাহ দেখবেন না অনেকেই হাতিয়ে আনেন মক্কা শরীফ থেকে আলহামদুলিল্লাহ অনেককে দেন একটা আতর দুই রিয়াল দিয়েও পাওয়া যায় তাই না দুই রিয়াল দিয়ে একটা আতর পাওয়া যায় আরেকটা আতর পাওয়া যায় ভালো একটু পঞ্চাশ ষাট একশো রিয়ালও লাগে বিশ রিয়ালও লাগে এখন আপনি একজনকে একটা হাদিয়া দিয়ে দিলেন হাতিয়ে নিয়ে তো সে দেখবে দেখার পরে দেখবে যে দুই রিয়ালের আতর যে কোনো হাত দিয়ে দিলে আলহামদুল্লাহ বলতে হবে দোষী করে লাভ নাই কিন্তু এই দুই রিয়ালের আতরটা হাতে নিলে আর যদি একটা দামি আতর দেন একশো রিয়াল আল্লাহ সব সময় জিনিস পরিমাণ বেশি না কোয়ালিটি হাই চান হুরাল মূলকে আল্লাহ তালা বলেছেন আমরা খালি নামাজ পড়তেই থাকি নফল টফল কোন অত্ত বাদ দিই না মশা আল্লাহ খুব আর এত তাড়াহুড়া করে পড়ি মনে তো কিছু দিয়ে গেলাম কিন্তু আল্লাহ তালার কোয়ালিটি খুব দামি জিনিস পরিমাণ এক সারো বেশি পরিমাণের কথা আল্লাহ বলেননি কোয়ালিটি হাই কথা আল্লাহ বলে রোজার কোয়ালিটি এভাবে কিভাবে হাই হবে নে আমল বাড়াতে থাকার আমলে আসতেছে ইনশাল্লাহ আর গুণা থেকে দূরে থাকা হাতের চোখের মুখের মুখের কথার গুণা থেকে কিভাবে দূরে থাকা যায় আমরা চেষ্টা করি খুব চেষ্টা করি তাহলে রোজা এক নম্বর আমল রমাদানের দুই নম্বর আমল কোনটা ওই যে হাজি বলা হয়েছে মান সমার পরে কামা বলা হয়েছে ক্যাম্লাই রমাদানি। রাতের বেলায় নামাজ পড়াটা এই রাতের নামাজ কোনটা সেটা এসার পরে যত নামাজ পড়া হয় এই দুটাই হয়ে যায় ক্যাম্লা এই কেয়ামাইল লাইলের কথা বলা হয়েছে যে ব্যক্তি রমাদান মাসের কেমন তার অতীতের বলতে তারাবীর তাহার দুইটাই চলে আসে মধ্যরাতের আগের অংশটুকুন তারাবির নামে পরিচিত আর এর পরে যারা আরেকটু পড়বেন মধ্যরাতের পরে সেটা অটোমেটিক্যালি তাহা মধ্যে ঢুকে ঢুকে যাবে এখন রাত্রে এখন তো সময় এমন দোড়া জোড়ি যে দুইটা করা যায় না তো আমরা তখন এই একটার মধ্যে কিন্তু দুইটা হয়ে যাচ্ছে তারাবি শুরু করি কটা এসা হবে ইনশাআল্লাহ তারাবি শুরু করতে করতে এগারোটা বিশটিশ হয়ে যাবে প্রায় এরপরে বারোটা পর্যন্ত তারাবি চললো বারোটা পরে তাহাজ তারাবি দিলেন না তাহাজ দিলেন এটা বড় নয় মেইলি মান ক না লাইল হলো কিনা এসার পরে সমস্ত নামাজ কেয়ামুলাইল হয়ে যায় তাহলে এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দ্বিতীয় রমাদানের মধ্যে রোজার পরে আমরা যদি সময় পাই তারাবি রাকাত এগুলো নিয়ে আমরা কিছু আলোচনা পরবর্তী পুরোটাই পড়তে হবে না কিছু কম পড়লেও চলবে এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা আলোচনায় আসবো দুই নম্বর গেল এখন তিন নম্বর লিস্ট কোনটা রমাদান প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা আরেকটি আমলের কথা আলোচনা করেছেন যেটা একটু আগে মারোনা উল্লেখ করেছেন সেটা কোনটা শাহরু রান্না তাহলে রমাদানের সঙ্গে কোরআনের সম্পর্ক অনেক গভীর রমাদান কোরআনের মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে এই জন্য রসুল উল্লাহ সাল্লাম কি করেছেন কোরআন কে রমাদানে তিনি বেশি করে পড়েছেন তিনি একলা নন স্বয়ং জিব্রাইল আলি সালাম প্রতি রাত্রি ওনার কাছে আসতেন প্রতি রাত্রে রুটিন ছিল রমাদানের প্রত্যেক রাত্রে তিনি এসেছেন প্রত্যেক বছর কেন কোরআন ওনাকে কোরআন মদার আশা করেছে অর্থাৎ উনি যে আল্লাহর পক্ষে ওহিয়ে নিয়ে দিয়ে দিয়েছেন এগুলো ঠিক মতো ওনার মুখস্থ আছে না কোনো জায়গায় ছুটে গিয়েছে উনিও তো নবী হলে তো শেষ মানুষ তো হতে পারে এবং ওনার মানুষ যে কেউ কেউ নবী মানুষ মনে করেন অন্য কি মনে করে মানুষ না হলে তিনি কি তিনি উন আমি তো মানুষ তোমরা লোকমা দেওয়া লাগছে রাখাত ভুল করেছেন ওনাকে স্মরণ করে দেওয়া লাগছে চায় নামাজ দুই রেখা পরে বসে আসেন্স সব সাহিনা মনে করছে বোধ এখন থেকে আসল নামাজ আর চায় দুই রাখা একজন আসিলা তারা বলতে দুই হাত ওয়ালা মানুষ আমাদের সবাই তো দুই হাত তো বেসরকারি হাত বেশি সবাই সাবিরা বসে আছেন দুই রাখা বেড়ে কথা বলতেছেন না যে আল্লাহ নবীতে বড় ভুল করার কথা না তো একজনে দুলিয়া দাই এর মানে খুচখুছানি যায় সে বলে হাকুসি রাখতে চলা আজকে আসল কি শর্ট হয়ে গেছে নাকি কসর হয়ে গেছে নাকি আমি কি দুই রেখাত কমপ্লিট করে তারপরে সাহস করেছেন তাহলে তিনি বাসান অনেক হাদিসে তিনি বসেন বাসান উকতে উখামা তুকতে উন আমি যেভাবে করি তোমরা করো জিবাইসলাম এসে দেখতেন এরকম করে আসে নাই প্রথম সুর কি সুরুল ফাতে নাজিল হয়েছে দ্বিতীয় সুরা কি আল বাকারা নাজিল হয়েছে তৃতীয় সুরকি আল এমরান নাজিল হয়েছে এক একটা কোন সুরার আগের অংশ পরে নাজিলেনারা লিখতেন এগুলো ঠিক মতো আসে কিনা ওনার নিজের কোন অর্ডার তার টিভি হলো কিনা এগুলো তিনি এই রমাদান মাসে ওনার সঙ্গে এগুলো খতম দিতেন যতটুকু নাজিল হয়েছে ততটুকু খতম করতেন কোরআন খ এবং এই কোরআন সাহাবাহাম এত বেশি তেলাওয়াত করতেন অনেক ইমাম বলেছেন যে বলতেন এখন ক্লাস বন্ধ হাদিসের ক্লাস নাই ফেকার ক্লাস নাই সবাই শুধু কোরআন করো কোরআন তেলাওয়াত করো কোরআন কত খতম তো দিতেন একজনে আমি সাথে রমাদান এরকম সম্পর্ক আসান আমাদের দেখা যাচ্ছে যে একটা খতম দিতে সব সান্লাহ সবাই না। আল্লাহ আমাদের জীবন থেকে বরকত উঠিয়ে নিয়েছেন কারণ আমাদের আগ্রহ তো নাই সে উদ্দীপনা তবে আবার এটার অর্থে এই নয় যে খতম করতে গিয়ে ঘন ঘন খতম করতে গিয়ে একেবারে এমন দ্রুত গতিতে পড়লাম কোরআনে এক হাঁটি মাংস গুঁড়া করে দিলাম তাজভেদের কোন খবর নাই এইরকম না একটু মিনিমাম তাজমিদের রুলসগুলোকে মেনটেন করতে হবে তাহলে তিন নম্বর এবাদত কোনটা রা দানের কোরআন চার নম্বরে আবার এই আরেকটি এবাদত আছে ওই যে জিব্রাইলের হাদিস তিনি আসতেন ওই বুখারির হাদিস এবং মুসলিমের হাদিস বলা হয়েছে যখন জিব্রাইল আল আসতেন তখন কানে আজ নবী করিম সব সবসময় দান শুনছিলেন কিন্তু ওই সময় অনেক বেশি দান করা শুরু করতেন রমাদান মাস তিনি অনেক বেশি দান করতেন যেই সময় জিবলীলাল প্রতি রাত্রে ওনার কাছে আসতো ওনার তখন দানের যজ্বা অনেক বেড়ে যেত তিনি মুরসালা ওই বাতাস যে বাতাস বৃষ্টির আগে যে ঠান্ডা বাতাসটা আসে এবং এরপরে হুর হুড়ু করে মুসুরধারে বৃষ্টি আসে এইরকম করে ওনাকে মনে হতো যে তিনি এরকম বৃষ্টিবাহী বাতাসের মতো তিনি দান করেছেন এত দান করা উচিত কেন দান করবো না আমরা কালকে আমাদের দেশের চিন্তা করুন এই যে গরিবরা একটু সাহুর খাবে একটু ভালো তরকারি খাওয়ার পয়সাটা সবার পকেটে আছে ইফ করার জন্য একটু এই যে চানা এটা খরিদ করবে সোলা খরিদ করবে এই পয়সাটা কি তাদের হাতে ঠিক আছে অনেক গরিবের হাতে একটু ইফতারি খাওয়া আমি দেখেছি অনেক গরিবদেরকে বড়জন পান্তা পাতি এত যে বানাই আর খেতে খেতে হুঁস নাই সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়াসহ কাফতান ওপেন আবায়ের বিশাল সমাহার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 লন্ডন শুধু রোজা নয় এটা ক নম্বর গেল দান খরাত বেশি করে করা চার নম্বর গেল এরপরে আরো ইবাদত আছে রমাদানের ওমরা করার এবাদত আমাদের মাত্র দুইটা উঠ আছে একটা উঠ নিয়ে আমার স্বামী অলরেডি চলে গেছে আর একটা উঠ আছে আমাদের পরিবারের বাকি সদস্যদের পানি আনতে হয় দূর থেকে সব বাড়ি থেকে কুয়াছিল মিনায় একে কুয়া অনেক দূরে আধা মায়ের দূরে কুয়া আছে হয়তোবা পানি আনতে হয় বাধা থেকে কিছু কিনতে হয় তখন তো যানবাহন বলতে আর কিছু নাই তো যদি বাকিদের জিন্দিগি অচল আমি এই কারণে যেতে পারলাম না আপনার সঙ্গে এই মোবারক সফরে তখন তিনি বলেন কোন চিন্তার কারণ নাই তুমি যদি কোনো সময় কিসমতের জুটে তুমি যদি রমাদান মাসে কোনো সময় অমরা করতে পারাও অমরা তুন মাই। কেউ যদি রমাদান মাসে করতে পারে তাহলে আমার সঙ্গে হজ করা আমার সঙ্গে সব পেয়ে যাব মাসা এই জন্য অনেক ভাই আছেন এখানে আলহামদুলিল্লাহ অলরেডি প্ল্যান করে ফেলেছেন যে তারা রমাদান মাসে অমরা করতে যাবেন এটা একটি চমৎকার আইডিয়া আপনার জীবনে যদি কোনো সময় না হয় খাওয়ার জন্য একটি প্ল্যান করেন রমাদানের কয় নম্বর ইবাদত গেল পাঁচ নম্বর গেল ছয় ন্বর এবাদতের বা বিশেষ একটা আমল রান হচ্ছে শেষ দশ দিনের আমল শেষ দশ দিনের আমল এই দশটি দিনকে আগের বিশটি দিনের মতো নবী করি ইম সাল্লা সালাম বিবেচনা করেন নাই শেষ দশ দিন আসলে তিনি কি করতেন কোমর বেধে নামতেন রাত্রি জেগে জেগে সারা রাত জেগে অলমোস্ট এবাদত করতেন ও আহিয়া ও আলকাদ আহ্লাহ এবং পরিবারের সবাইকে তিনি জাগিয়ে দিতেন যদিও আমাদের তারপরেও আমরা যদি একটু গল্প গুজবের সময় যে সামান্য একটু দিতে পারি আমরা হতে চেষ্টা করতে পারি যে শেষ দশ দিনের বেলা কিভাবে ইবাদত করা যায় রাতও ছোট দিনটাকে কিভাবে আরেকটু বেশি ইবাদত করতে পারি এবং সেই দশ দিনের ভিতরে আবার আরেকটা কি আছে লাইলে আছে পাঁচ রাত্রে কিছু মুখস্ত করছেন নাকি এক রাত্রে মুখস্থ করে বসে আছেন শুধুমাত্র সাতাশে যারা মুখস্থ করে রাখেন লাইলে কদরের এক রাত্রে বদাত করবেন তারা ঠকে যাবেন কারণ অনেক হাদিফে রসুল্লাহ আলাম বলেছেন তোমরা সে দর্জনের পাঁচটি বেজর রাতেই লাইলে কদরকে তালাশ করতে থাকো যে কোনো রাত্রে পার হয়ে যেতে পারে সাতাশের কথা কোন কোন আয়তে আসে কোন কোনো রে আয়তে প্রত্যেকটি বেজর রাতে কথা এসেছে এই দিন ওলামা মায়েরাম বলেছেন যে কোন বছর একুশে রাতে পার হয়ে যায় কোন বছর লাইলে কাদর পার হয়ে যায় তেইশে কোন বছর পঁচিশ কোন বছর সাতাশ কোন বছর আমরা আমাদের লাইলে স্পেশাল ইবাদত করার জন্য সেই ব্যাপারেও একই হাদিস এসেছে মান কামা লাইত কাদার ইমান যে ব্যক্তি লাইলে কাদারের এবাদত করে হক আদায় করে তাম করে তার অতীত মাফ করে দেবেন এই দশ দিন কেন্দ্রিক এটা করা নম্বর হবে কি পাঁচ এতক্ষণ পাঁচ হিসাব আট নম্বর হয়ে যাবে এখন রমতারের এবাদতের লিস্ট মনে রেখে এটা হলো তিনি এই কাপ কে বেছে নিয়েছিলেন যাতে করে পুরো সময়টা এ বাদাতে কেটে যায় সেটাও অনেকে চেষ্টা করেছেন এই মসজিদে অনেকেই চেষ্টা করে চান্স পাচ্ছেন না সেটা তো ল মাধ্যমে হয়ে যায় আমাদের কিছু করানো অনেকে আমাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করেন কিন্তু আমরা তো স্বজন করতে পারি না কাউকে ফেভার করতে পারি না এটা লারকিসমত যেটা তিনি হয় তা হলে যে কোনো লোকাল মসজিদে করতে পারি আমরা এই আটটি ইবাদত রমাদান মাসে জন্য আল্লাহ তালা দিয়েছেন কতগুলো এবাদত এবং ভেরি স্পেশাল এবাদত যেটা এই মাসের সঙ্গে সম্পৃক্ত এবং এই বাদত গুলো রোজা অন্য মাসেও সব আছে কিন্তু রমাদান মতো এত সব হবে না অন্য মাসে আছে জাকাত আমরা অনেকে আদায় করে থাকি তাহলে এই এতগুলো এ বাদতের সমষ্টি নিয়ে এসেছে রমাদান মাস সেই জন্য এই হাদিসে এসেছে যেই ব্যক্তি রমাদান পেলো অথচ জান্নাতে যেতে পারলো না সেই দূরভাগা হতভাগা জানলাতে যেতে পারবে না এটা কেমন মুসলিম কিন্তু আমরা দেখি এক এক রমাতান পার করে দিয়েছি কি পরিমাণ হক আদায় করেছি আসুন এই যে আমার লিস্ট শুনলাম এগুলাকে আমরা ঠিক মতো হক আদায় করি এই আগ্রহনীয় ইন্তজার করতে থাকি এবং প্ল্যান করি রুটিন করি এবং পরিবারের সদস্যদেরকে আরেকটি দোয়ার এই লিস্টুলে গিয়েছি দোয়া রমাদান এ বাদা অন্যতম এমন হচ্ছে দোয়া একটি হাদিসে এসেছে যে যে ব্যক্তি রোজা রাখে যতক্ষণ রোজা খালাতে আছে আল্লাহ তা তার সমস্ত দোয়াকে কবুল করে ফেলবে কয় নম্বরের বাদর নয় নম্বরে বাদর দোয়ার মধ্যে কি আছে দোয়ার মধ্যে আল্লাহ চাওয়া আছে সবগুলোই হচ্ছে দোয়া স্টেক কারণ তার শেষে কি আছে যে আমার বান্দারা যখন জিজ্ঞাসা করে আমি আমি দূরে না কাছে আপনি বলে দিন আমি অনেক কাছে যে কোনো দায়ী যখন আমার কাছে দোয়া করে আমি তাদের দোয়াকে কবুল করে ফেলি এই রোজার সঙ্গে রমাদানের সঙ্গে দোয়ার সম্পর্কটাও এভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে তাহলে রমাদান এবং রোজা কেন্দ্রিক কয়টা আমরা ইবাদত পয় পেলাম এখন এই নয়টা ইবাদতের লিস্ট করে ঘরে নিয়ে নোট করবেন এবং আমরা চেষ্টা করি হয়তো এতে কাপি বা সবাই করতে পারবো না হয়তো বা আমরা সবাই যেতে পারবো না বাকি কয়টা থাকলো থাকলো সাতটা বোধে আমরা সবাই করতে পারবো ইনশাআল্লাহ লিস্ট দেখতে চাই সবার কাছে আসে মোবাইলে নোট নোট নোট করেছেন করেছেন ঘরে করবেন বিবি বাচ্চা সবাই কে শোনাবেন কাগজে লিখে রাখবেন দেখো করার কথা আছে আমরা ঠিক মত করতে পারছি কি না আমরা চেক করে দেখি এই এবাদতের এই যজ্বা নিয়ে এই আগ্রহ নিয়ে উদ্দীপনা নিয়ে আমরা রমাদানের জন্য প্ল্যান করে ফেলি প্লানের মধ্যে একটা জিনিস আমি এখনই ঢুকে ফেলি সেটা হচ্ছে কি এখন সময়টাকে পরিকল্পিত কাজে লাগানোর জন্য এই টেলিভিশন খুলবেন কিনা কোন সময় খোলার কিন্তু রমাদানি খোলার মধ্যে ক্ষতিগ্রস্তটা বেশি হবে বিশেষ করে আমাদের মা বোনেরা অনেক সময় নাকি অনেক ফিল্ম দেখেন খবর পাওয়া যায় মাঝে মধ্যে ইন্ডিয়ান ফিল্ম দেখার অনেকের শখ আছে রমাদানি এটা করবেন আল্লাহ তো করে ফেলেন কজনায় দেখি খুব ভেরি ইম্পর্টেন্ট সামাজিক শিক্ষার অনেক কিছু আছে আপনার মোবাইল ফোন ইন্টারনেট এইগুলোর মধ্যে কি পরিমাণ সময় আমাদের মিডল এজ লোকেরা এবং ইয়াং লোকেরা দেয় হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে বহু সোশ্যাল মিডিয়া অনেক উপকারী জিনিস অনেক হেল্পফুল এই টেকনোলজি কিন্তু এটা যে ক্ষতিকর দিকটা আছে আমাদের সময়কে কিল করে দিচ্ছে শয়তানের অন্যতম একটা সন্দি হলো মানুষকে গুমরাহ করা ক্ষতিগ্রস্ত করা যে কাজে ফায়দা বেশি ওই কাজ থেকে সরিয়ে যে কাজে স্বভাব কম ওই কাজে ব্যস্ত রাখা আপনি হয়তো ওখানে ঘুরে যাওয়ার কিছু মোবাহ কাজ আছে হয়তো গুনার কিছু দেখলেন না হালাল দেখলেন হালার কথাবার্তা শুনলেন তো এটা দিয়ে বিজেপি হারাম কিছু করেন নাই শতানের কবি যে এটা অনেক গুরুত্বপূর্ণ এটা দেখো তাহলে আপনি কোরআনশিপার টাইম পুরোটা খেয়ে ফেলছে এই হলো শৈতানের বুদ্ধি এটা হলো একটা জরুরি বিষয় আর আমাদের বন্ধুর জন্য আমি কালকেও বলেছি জুমাতে আমি ব্যাপারটাকে বারে বারে বলতে চাই এবং আমি আমার আমার জন্য পরিবারের জন্য সবার জন্য সবার জন্য আমার একই কথা যে কিভাবে আমরা খাবার দাবারের আইটেম কমাতে পারি কালকে কি বলেছি দুইটা কথা বলেছি খাবার ব্যাপারে একটা হেলদি ফুড আমরা যে খাবার খাই রোজা রেখে যে সমস্ত পেঁয়াজ আর এই বিভিন্ন রকমের এই রকম আর তৈলাক্ত খাবার মশলার ঝাল খাবার খায় এটাটা একটা ডাকাতি ছাড়া ভালো কোনো কাজ না শরীর স্বাস্থ্যের উপরে এই সময় এত জুলুম করা হয় সারাদিন রোজা রেখে এই একটা অস্বাস্থ্যকর খাবার খাওয়া এটাকে কিভাবে কন্ট্রোল করা যায় খেতে কিন্তু আমার কাছেও মজা লাগে আমার মনে খুব খাইতে কিন্তু আমি দেখছি কি জানেন ইফতার যদি আপনি খেজুর দিয়ে করেন পানি খান একটু দইতই খান আর একটু ফ্রুট খান তাহলে হবে কি আপনার শরীরটার জন্য একটা খাবার হয়েছে এইটাই শরীরে এই মুহূর্তে দরকার খেজুরের মধ্যে আল্লাহ প্রচুর খায়ের বরকত রেখেছেন এটা আপনার সারা দিনের এই যে অভাব হয়েছে এটাকে অনেক কুইকলি পূরণ করে দেয় এই আমরা ইফতারের কথা আলোচনা করব ইনশাল্লাহ নবীকারী ইনশাআল্লা সামনে কিভাবে ইফতার করতেন তো এই খেজুর এবং পানি একটু দই খুব ভালো জিনিস আর আপনার এই ফ্রুটস এগুলো খেয়ে আমি দেখেছি নামাজে যাইতে ভালো লাগে আর যেই ঝাল কিছু মুখে দেয় ঝালটা খাইলে মনে হয় না এটা পরে আরেকটা জলদি করে ঢুকাই তারপরে আরেকটা ঢুকাই তারপরে আরেকটা ঢুকাই এইটা সারতে মনে হচ্ছে উঠতেও দেখা যায় দেরি হয় যতক্ষণে প্লান করছি উঠব মসজিদে দেবো তা এক দু মিনিট দেরি হয়েছে আর একটু খেয়ে আর একটু মুখে দে কিন্তু ফ্রুট খেতে গেলে এরকম হয় না এটা যে এমন একটা আকর্ষণ এই ঝাল খাবারে হেভিলি এটা আমাদেরকে এক নম্বর দেখা যায় কি মসজিদে বসে যখন খায় দেখবেন এ কামাত হয়ে যাচ্ছে তখনও খাইতে থাক আচ্ছা দেখি এ কামত শাশুড়িতে হইতে আরো দুই লোকমা মা খাইতে তারপর তারপরে শাশুড় না এখন দেখতে সুরা ফাতে দেখি যে সুরা ফাতে আজ অর্ধেক হইলেও চলবে অর্ধেক মিস করে তারপর কয়েছে ফাতে গেছে পরে টা হইলে পাবো আর একটু খায় আমি আমার লোকাল মসজিদে দেখি ইয়া আল্লাহ সুরাফাতে সব আরেক সুরাতে গেছে তারপরে খায় যেটুকু দৌড় দিছে এই জন্য সাহাবাহিক প্র্যাকটিস ছিল খেজুরের পানি খেয়ে নামাজ পড়তেন তারপরে নামাজ শেষ করে এ রিল ইফতার খেতেন এখন মনে করেন যে ব্যক্তি এই নামাজ শুরু হওয়ার কারণে খাবারটা প্লেটে রেখে চলে আসে আস্তে আস্তে নামাজের ভিতরে খাবার ওগুলোর কথা এখনো মনে পড়তেছে এই যে মনের ভিতরে হাহুতার এমন কিছু খাবার ফেলে দিয়ে চলে আসছে খাইতেও পারে না এই পুরো নাগপুরে খাবার খেতে পারলো না এদিকে বিধায় এবার এসা তার সবকিছু নামাজ রেডি করা তাহড়া হয়ে যায় পারা যাবে না বিধায় কিন্তু আইডিয়াল হচ্ছে আসলে যে খেজুর পানি ফ্রুট একটু ড্রিঙ্ক দই টই রিলাক্স ওইতে নামাজ পড়ে এতক্ষণ প্যাটটা খালি ছিল এখন অল্প দশ পনেরো মিনিটে এতগুলো ঢুকানো পাইপ দিয়ে এটাও তো আরেকটি আনহেলদি বিষয় দিজ এর দ্য ভেরি ইম্পর্টেন্ট এগুলো এবার এফেক্ট করে এগুলো খাওয়ার ব্যাপারে এখন আসছিলাম যে মা বোনদের কাছে যে ওনাদেরকে আপনারা ঘরে গিয়ে যদি কালকেও বলেছি আজকে আমরা রিপিট করি যে পরামর্শ করে যে এবারে আমরা আইতে ইফতারে কয়টা রাখবো মা এই আসর থেকে মাগরীব পর্যন্ত পুরো টাইমটা বেচারাদের এই বাতাদের কোনো সময় থাকে আর তারা মোটামুটি সময় পাচ্ছেন না কত রকমের খাবার আসর আগনা আগে থেকে শুরু করে দিয়েছেন অনেক লম্বা সময় সব রকমের ইফতার আবার কেউ আবার ভাতও খান ইফতারি তারাবির আগে পরে আবার সেহেরি খান কয়েকবার যে খান আল্লাহ জানি যদি তিনবার খায় এ ছোট রাত্রে একবার ইফতার আবার ভাত আবার সেহেরি সময় আবার ভাত এত খাব এই এইজন্য কি করা যায় এরপরে খেতে হলো পরিমাণ কিভাবে আমরা প্লান করি মা বোনদেরকে সুযোগ দেই তারা যেন একটু জেকের দোয়া কোরআন তালাবাত করার জন্য একটু সময় খুঁজে পান এই সময়টা তাদেরকে আমরা বের করে দেই ঘরে গিয়ে পরামর্শ করি এবং সেহেরির জন্য অথবা সন্ধ্যাবেলা যদি ভাত খান অন্য সবার মতো আইটেমের এর পরিমাণ এত না বাড়িয়ে অল্প আইটেমে নিয়ে আসা সীমাবদ্ধা এগুলো আমরা একটু চিন্তা করি এগুলো প্লান কেন বলতেছি অনেক সময় নিয়ে যে প্লান করার জন্য এগুলোর দরকার আছে চিন্তা করা নাকি দরকার নাই এটি চিন্তা করেন আপনাদের চিন্তা ছেড়ে দিলাম আমি বাসায় গিয়ে পরিবারের সঙ্গে পরামর্শ করেন যে কিভাবে আমরা কি কি রুটিন করব কোন কোন জিনিস কমাবো আর কিভাবে একটু ফল ফ্রুটের দিকে আমরা বেশি গিয়ে সময়কে একটা প্রচন্ড ভালো খাবার রোদাদ সারাদিন জাতীয় জিনিস আমরা বিকল্প খোঁজার চেষ্টা করি হেলথ জিনিস খাই এখন আমরা চলে আসি কিছু মাসাইল সংক্রান্ত আলোচনা এক নম্বর হচ্ছে যে সমস্ত মা বোনেরা গর্ভবতী আছেন তাদের জন্য রোজা রাখার না রাখার অব্যাহতি আছে কারণ এই লম্বা দিনে শীতকালে যে সমস্ত মহিলাদের স্বাস্থ্য ভালো তারা গর্ভবতী হলেও রোজা রাখার চেষ্টা করতে পারেন কিন্তু এই গরমের দিনে আমি কাউকে রেকমেন্ড করব না কোনো গর্ভবতী মাকে কারণ শিরুলি এই লম্বা দিন মা অথবা বাচ্চার স্বাস্থ্যের ক্ষতি হওয়ার প্রচুর আশঙ্কা রয়েছে এবং আল্লাহ তালা ওই যে মধ্যে তাদেরকে ইনক্লুড করে দিয়েছে একটা এই সময় রোজা কাজা করে ফেলবেন ভাঙবেন খাওয়া দাওয়া করবেন পরবর্তী পর্যায়ে আল্লাহ সুস্থ করে দিলে শীতকালে ছোট রোজার দিনে ওনারা এই রোজার কাজা আদায় করে ফেলতে পারবেন ঠিক তেমনি মানা বলেছেন যারা দুগ্ধপোষ্য সন্তান রয়েছে মা দুধ খাওয়াইতে হয় তাদের জন্য এই রোজা ভাঙ্গা জায়েজ আছে পরবর্তী পর্যায়ে ওনারা কাজা করে ফেলবেন তাদের স্বাস্থ্য ভালো প্রতি বছরটা সেই বছরই কাজা করে ফেলবেন কয়েক বছর একসাথে জমা করবেন না আর যে সমস্ত মুরব্বীরা অসুস্থ হয়ে পড়েছেন অসুস্থ দুই প্রকার সাময়িক অসুস্থতা এই কারণে রোজা ভাঙ্গা যায় পরে সুস্থ হয়ে গেলে এগুলো কাজা করব আর যেমনি মহিলাদের মাসিক আছে ওই সময় ওনারা রাখবেন না কিন্তু যে অসুস্থতাটা দীর্ঘ মেয়াদী এবং বার্ধক্য কারণে ঘটে তেমন কোনো আশা নাই যে পরিপূর্ণ সুস্থতা অর্জন করার তাদের জন্য দেওয়ার মাসালা বলে তাদের জন্য অনেক অসুস্থ মুরব্বীরা আছেন মা বোনেরা আছেন বাবারা আছেন দাদারা আছেন তারা বলেন যে কেমন রোজা ছাড়ি না আল্লাহ তালা আপনাকে কোরআনে পাখি পারমিশন দিয়েছেন আপনার সিরিয়াস ডায়াবেটিস আপনার বিভিন্ন রকমের জটিল রোগে আপনি আক্রান্ত এই ক্ষেত্রে আপনি নিজের উপর রহম করেন যে আল্লাহ তালা যখন মানুষকে পারমিশন দিয়ে দেয় সেটাকে মানুষ ফলো করাকে আল্লাহ তালা পছন্দ করেন একটা হাদিস এসেছে যেভাবে আল্লাহ তালা মানুষের হুকুম কার্যকরী করা আল্লাহর হুকুম কার্যকরী করা পছন্দ করেন ঠিক তেমনি আল্লাহ তালা যখন রক্ত দান করেন মানুষকে সুযোগ দান করেন তখন সে যদি রক্তদ গ্রহণ করে এটাকে আল্লাহ তালা পছন্দ করেন মুসাফিরের হালাতে এটা নিয়ে অনেক আলোচনা করছে ওলামাইকার উত্তম হচ্ছে যদি সফরে কষ্ট কম হয় তাহলে রোজা রাখা উত্তম আর সফরে কষ্ট বেশি হয়ে গেলে রোজা না রাখা উত্তম যে আপনি কষ্ট ফিল করছেন তখন রোজা রোজা না রাখা উত্তম কারণ আল্লাহতালা পছন্দ করেন যে আমি পারমিশন দিয়েছি তাকে ছাড় দিয়েছি সে ব্যাটা ছাড়া নেয় না আমি ছাড় দিয়েছি থাকে আমার আল্লাহ প্রকাশ করে প্রতি কবুল করেছেন এটা আল্লাহ করেন আল্লাহ রাবুল আলমেরা এবং মুরব্বীরা যারা বেশ অসুস্থ আছেন আপনারা এই ফেদিয়ে দেওয়া তাদেরকে আল্লাহ তালা আপনাদেরকে সুযোগ দিয়েছেন অ্যালাউ করেছেন আপনারা নিঃসংয় সে সুযোগ গ্রহণ করবেন মনে আফসুস করবেন না তবে এক আরেকটি কথা আছে কি জানেন যারা নিয়মিত আমল করতেন কিন্তু এখন অসুস্থ হওয়ার কারণে আর পারেন না তাদের ব্যাপারে একটা চমৎকার হাদিস আছে যে ব্যক্তি কোন আমল নিয়মিত করে অসুস্থ হয়ে গেলে এবং সফরের হালতে আর সে আমলটা করতে পারে না আল্লাহ তাকে ওই আগের নিয়ম অনুযায়ী সেই সবাব দিতে থাকে। যে মা বোন যে বাবা ভাই দীর্ঘদিন রোজা রেখেছেন আপনি সুস্থ থাকলে আল্লাহ ভালো করে জানেন আপনি মিস করতেন না কিন্তু এখন আপনি অসুস্থ হওয়ার কারণে ফেদিয়ে দিচ্ছেন আল্লাহ তালা আপনাকে ঠিক রোজার সবই লিখে দিচ্ছেন কি সুসংবাদ আছে এই নামিত ইসলাম আল্লাহ তালা এত দয়ালু আমাদের জন্য অসুস্থতা এখন সর্দি জ্বর হয়েছে মাথা ধরেছে এই অসুস্থতায় কি রোজা ভাঙ্গা যাবে কি না সব মাথা ধরা কি এক রকম না কোন কোন মাথা ধরা একটু কষ্ট কিন্তু ম্যানে যাব সেটার জন্য না ভাঙ্গা কিন্তু কোনো কোনো মাথা ধরা আছে ডাকাতের মতো ওরে বাবা রে বাবা মারাত্মক অবস্থা বরদাস্ত করার কোন উপায় নেই সাংঘাতিক অবস্থা সেই মাথা ধরা পারবেন সূর্যের জ্বর শরীর লাগতেছে পারবেন এটা নির্ভর করে যেটা আপনার জন্য কষ্টকর হয়ে পড়ে সে তখনই আপনি ওই অসুস্থতার জন্য আপনি রোদা ভাঙতে পারবেন আর কষ্টটা একটু কষ্ট কিন্তু ইট ইজ ম্যানেজেবল সেটার জন্য রোজা ভাঙ্গা না ভাঙ্গাই এরপরে আমরা আসি যে রোজার কতগুলো সুন্নত এবং কতগুলো আদাব রয়েছে সুন্দর রোজা রাখার জন্য সুন্নত তরীকা অনুযায়ী এক নম্বর আমরা শুরু করি যে সাহুর যেহেরি খাওয়া শেহরি না খাইলে রোজা হবে কিনা হয়ে যাবে কিন্তু সেহেরি খাওয়াটা সুন্নত রসুর সালাম খুব উৎসাহিত করেছেন তিনি কি বলেছেন তাহারু উম্মা তোমরা শাহুর খাও সেহরি খাও এই অনেক বরকত এর মধ্যে বরকত আছে বরকতলা খাবা সহি হয়ে যাবে কোন অসুবিধা নাই কিন্তু খাওয়ার মধ্যে একটা বরকত ছিল ওটা মিস করেছি শুন্য আরেকটি হাদিসে তিনি বলেছেন আলাইকুল বিহাদবারক তোমরা একটু শাহুর খাও এটা একটি মোবারক গ্রেদা এটা একটি মোবারক খাবার বরকতওয়ালা খাবার কিন্তু এটা খাওয়ার জন্য তিনি বলেছেন যে বেশি করে খেতে হবে আমার তো ক্ষুধা নাই রাতের যদি একটা সময় বারোটার সময় ভাত খাই এখন কিছু কিছুক্ষণ আগে যদি আমি আড়াইটার দিকে খেতে চাই তার তো আমার ক্ষুধা নাই কি করা যায় তাহলে যে কোনো কিছু মুখে দিলে শাহুরের নিয়তে শাহুরের বরকত আদায় হয়ে যাবে এ ব্যাপারে তোমার চাহিদা নাও থাকে তাহলে যদি একটু পানি খেয়ে নাও শাহুরের তাহলে আল্লাহ তালা তোমাকে সে বক দান করবেন আল্লাহ এবং ফেরিস্তাগন যারা শহুর গ্রহণ করে শহুর খায় তাদের জন্য দোয়া করেন এবং রহমত পেশ করেন তাহলে আপনি যদি চান একটা আপেল খেতে পারেন এক কাপ দুধ খেতে পারেন একটু ড্রিঙ্ক দই ড্রিঙ্ক খেতে পারেন আপনি কেউ যারা চা খাওয়ার অভ্যাস আসে যদিও এনএইচ এস চা খাইতে নিষেধ করে কি জন্য অনেকের আসে চা না খাইলে মাথা ধরবে এই অভ্যাস কিন্তু আমার ছিল আলহামদুল্লাহ দুই তিন বছরে আল্লাহ আমার প্রতি অনেক টেনে এনে আপনাকে প্রসবে নিয়ে যায় ডিহাইড্রেশনে এটা বাড়াই দেয় ডিহাইড্রেশন বাড়িয়ে দেয় কাজে চা খাওয়ার এই প্র্যাকটিসটা ভালো না শহরের সময় যদি পারেন একটু প্র্যাকটিস করে দেখেন আল্লাহ দিতে পারে তো এটা প্র্যাকটিস করতে হবে যখন আপনি পুরো আধা কাপ খান তারপর খাবেন কট আর কাপ এরপরে আস্তে আস্তে মা সালাম বিদায় করা দেখবেন ইনশাআল্লাহ রায় তাহলে পানি খাওয়া দিতে পারে দুধ খাওয়া দিতে পারে একটা আপেল বা ফ্রুট খাওয়া দিতে পারে ওই নিয়তে শাহুর আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ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 লভেন আধুনিক আর ইফতার কে যত আর্লি খাওয়া যায় টাইম হয়ে গেলে দেরি না করে এই ব্যাপারে একটা সুন্দর হাদিফ বোখারি মসলিম এসেছে আমার উম্মতের মধ্যে খায়ের ততদিন থাকবে যতদিন তারা ইফতারের টাইম হয়ে গেলে আর দেরি করবে না আর দেরি করবে না আমার উম্মত ইফতার খেতে দেরি না করলে তাদের ভিতরে খায়েরও বরকত থাকবে আর কেউ যদি মনে করে যে না এখন টাইম হয়ে গেলে আমি আর দশ মিনিট পরে খাই আল্লাহ তালা আশা করা যায় একটু বেশি করে সব দিবেন আমাকে তিনি ঘরের ওনার কাছে থাকলে নরম খেজুর দিয়ে ইফতার শুরু করতেন নরম খেজুর শুকনা টানা এদিকে খুব নরম খেজুর আছে না এটাকে এটাকে রতব বলে এটা খেতেন আর কিছু খেতেন না পানি আর এই শীতকালে তখন খেজুর তো আর নরমটা নাই শুকনাটা আছে। তখন তিনি তামা রাওয়াত খেজুর দিয়ে ইফতার করতেন ফাইলাম তাকুন আর খেজুর কোনোটাই নাই হাসা হাসা ওয়াতিন তখন তুমি তিনি নামাজ পড়তেন এরপরে খাবার দাবার খেতে ইফতের আল তোমরা যখন রোজা রাখো খেজুরের উপরে রোজা ভাঙ্গ ইফতার কর্তম ফল মা খেজুর না থাকলে পানি দিয়ে ফাইনাল মেহুর আর পানিটা বরকতওয়ালা তাহারাত ক্লিন করে শরীর বডি কে ক্লিন করে দেয় পানিটা খুব পবিত্র জিনিস ভালো জিনিস ইফতার করার সময় আল্লাহ আল্লাহ বললে এমন গুণা হবে না কিন্তু এমনি হাদিসে এটা সহি প্রমাণিত হয়নি কিন্তু আরকি শূন্য দোড়া আছে ইফতার করার পরে পড়ার জন্য ওইটা আমরা অনেকে মিস করেছি যেটা মুখস্ত করা হয় আর যেটা মুখস্ত হয়ে বসে আছে এটা সহি ইফতার শেষ করে তিনি পড়তেন জাহাবাত তৃষ্ণা চলে গেছে রক গুলো ভিজে গেছে এতক্ষণ ছিল এখন ভিজে গেছে এগুলা তো ইনশাল আর আল্লাহ কাছে আমাদের পাওনা কনফার্ম হয়ে গেছে ইনশা আল্লাহ আমাদের আল্লাহ আমাদের কষ্ট কবুল করবেন আমরা কনফিডেন্ট আমরা আল্লাহর কাছে আশা করছি এটি এসেছে এটা মুখস্ত করার চেষ্টা করবেন আমার সঙ্গে রিপিট করেন জাহাবাদবাবাদুখ ইসা আল্লাহ যখন পড়বেন একবার পড়লে হবে এখন তিনবার পড়েছি মুখস্ত করার জন্য ঠিক আছে ওকে এই মুখস্থ হয়নি হেসনুল মুসলিম জোয়ার কিতাবে আশা করি এটা পেয়ে যাবেন ইশাল আছে ইফতারের পরে ইফতার করা শেষ হয়ে গেলেই তো রক ভিজে তার আগে তো না ইফতার শেষ হয়ে গেল তখন এটা পড়ার শূন্য এসেছে ওকে রাখু সাক্ষী রুলিং দিকে যাই রোজা অবস্থায় মিসওয়ার্ক করার ব্যাপারে কোনো আপত্তি নেই যদি কেউ কেউ মনে হয় যে একটা আছে না প্রিয় এখন বলবেন তালে মেসওয়াক করলে তো দুর্গন্ধ চলে গেল, তালে তো মুশকিল হয়ে গেল না মেসওয়াকের সন্ন্যত এটা জারি রাখেন এবং যদি দুর্গন্ধ থাকে নামাজের সময় আগে পরে অনেক মুসলিদের কষ্ট হয় এবং আমার মনে হয় কি জানেন মনে হয় যে কমপক্ষে থার্টি পার্সেন্ট লোকের মুখে দুর্গন্ধ আছে নামাজের সময় এটা প্রায় মুশকিল আইডন্ট নো আমার থেকে লোকেরা কেমন পায় কিন্তু আমি তো অনেক লোক থেকে আমার কষ্ট হয়ে যায় নামাজ পড়তে আইডন্ট নো প্লিজ হেল্প ইউর সেলফ এই জন্যই রসুল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্মাতের জন্য কষ্ট না হলে প্রত্যেক না আমাদের আগে মিসওয়ক করা লিম করে দিতাম কিন্তু তিনি করতেন শুনন প্লিজ মেসওয়ার টা করে আসে সবাই পকেটে মেসওয়াকিয়ে শুননকে ইনশাল মিসওয়াক করা যায় এমন কি প্রশ্ন আসে যে টুথপেস্ট ইউজ করে ব্রাশ করা যাবে কিনা এটাও করা যাবে টুথপেস্ট এবং ব্রাশ ইউজ করা যাবে ইনশাল্লাহ কিন্তু শুধু একটু খেয়াল রাখতে হবে যাতে করে পেস্টের কিছু যেন গলাধকরণ না হয়ে যায় নিচে যেন চলে না যায় এই জন্য পরিমাণটা একটু কম নেওয়া ভালো হবে সেই আর খুব বেশিক্ষণ ঘষা দিয়ে করে ফেলে দিলে। না এরপরে হচ্ছে রোজা অবস্থায় চোখের মধ্যে কোনো ড্রপ দিলে রোজার ক্ষতি হবে না ইনসব যদি অনেক সময় ড্রপ দিলে দেখা যায় এখানে মনে করি তিতা তিটা লাগছে ওষুধটা চলে আসছে লাগে এরকম কিন্তু এতটুকু লাগা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আল্লাহ তারা এলাউ করেছেন এই ড্রপে ক্ষতি হবে না কানের ড্রপের ব্যাপারে একটু ইখতালাপ আছে হানাফি মজাবের কোন ইমামরা বলেছেন যে কানে ড্রপ দিলে রোজা ক্ষতি হয়ে যায় কিন্তু ক্ষতি হবে না বলে যে অপিনিয়ন আছে এটা অনেক মজবুত নাকের ড্রপটা একটু সমস্যা নাকের ড্রপ দিতে হলে ড্রপ ইনহেলার না ড্রপ একদম লিকুইড এটা কিন্তু খুব গলার হলকমের কাছে এটার ব্যাপারে আপত্তি আছে নাকের ড্রপ দিলে মুখে ড্রপ দেওয়ার মতোই অলমোস্ট এটা রোজা ভেঙ্গে যাবে ইনহেইলার সংক্রান্ত কথা আমার কলিগ বলেছেন একটু আগে ইনহেইলারের ব্যাপারে কিছু একতালাপ থাকলেও মেজরিটি ইমরান বলেন যে ইনহেইলার ইউ করলে ডায়াবেটিস হাঁপানি রুগীরা রোগীরা অথবা হে ফিভার যে ইনহেলার ইউজ করেন মেজরিটি ওলামাদের মতামত হচ্ছে রোজা ভাঙবে না রোজা থাকবে ইনসাল রোজা অবস্থা ডায়াবেটিস ইঞ্জেকশন নেওয়া যায় কোনো অসুবিধা নাই ইঞ্জেকশন যেকোনো ইনজেকশন নেওয়া যায় যে কোনো ইঞ্জেকশন নেওয়া যায় রোজা অবস্থায় ডায়াবেটিস ইনজেকশন হোক অন্য যে কোনো ইঞ্জেকশন হোক রোজা নষ্ট হবে না শুধুমাত্র যদি কেউ এর ফার্দার না আগায় তাহলে এতটুকু জায়দ আছে কিন্তু তার আগানোর সম্ভাবনা আছে সে হাজার মাইল দূরে থাকবে এরপরে হলো। রোজা অবস্থায় হেজামা করা যাবে কিনা না হেজামা কাপিং এটা নিয়ে দুটো আছে কোন কোন এসেছে যে এটা করা যায় এটা নিয়ে একটা করা যায় বলেও প্রমাণ আছে রক্ত দিতে গেলে শরীর থেকে রক্ত নিয়ে গেলে রোজা থাকবে কি থাকবে না রক্ত বের করে ফেলেছে এই কারণে রোজা নষ্ট হবে না আপনার ব্লাড টেস্টের জন্য না। কাউকে রক্ত দিতে গেলেও রোজা নষ্ট হবে না কিন্তু যদি বেশি রক্ত দেওয়া হয় একটা মানুষ দুর্বল হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে একটু গোলামাইকরাম নিষেধ করেছেন রক্ত নিলে রোজা ভেঙে যাবে নেওয়ার ক্ষেত্রে রোজা ভাঙবে দেওয়ার ক্ষেত্রে ভাঙবে না কারণ ভিতরে ঢুকল তো যদি খাবার না কিন্তু রক্তটা শরীরের মধ্যে শক্তি সৃষ্টি করার জন্য কাজ করছে এই জন্য সালান যেভাবে নেওয়া যাবে না নিলে রোজা ভেঙে যায় রক্ত নিলে রোজা ভেঙে যায় নিতে হবে অসুস্থ হলে কিছু করা নাই ওই রোজা ভাঙবেন কুলি করলে নাকে পানি দিলে এতে রোজা ভাঙবে না কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই জন্য একটা হাদিসে রসুল বলেছেন ইল্লা ফাইদান তুমি যখন নাকে পানি দাও না ক্লিন করা ভালো করে করবা তবে রোজা দাঁড় হলে এত বেশি করে করো না একটু হালকা করে ছেড়ে দাও কুলির ক্ষেত্রে গাগল করা গড় করা যেটা একটা সুন্নত এটা রোজা সময় করা যাবে না এখন প্রশ্ন আসলো যে কুলি করার সময় নাকে পানি দেওয়ার সময় যদি একটু পানি হঠাৎ করে ঢুকে যা আমি খেয়াল করি নাই মাঝে মধ্যে হয় না এরকম এখন রোজা আছে না যাবে হুম দিস ইজ এ বিগ ইস্যু এটা নিয়ে অনেক একফ আছে হানাপি মজাগুলো করে একটু বেশি কড়া তারা বলছেন রোজা ভেঙে যাবে কিন্তু মেজরিটি ও বলেছেন না তার দলিল হচ্ছে আমার উম্মতের মিস্টেক হওয়া ভুলে যাওয়া আল্লাহ তালা মাফ করে দিয়েছেন এই কেউ যদি ভুলে খেয়ে ফেলে ভুলে খেয়ে ফেলে তার রোজা কি হবে ভাঙবে না তার কোনো রেখে ভুলে খেয়ে ফেললো পান করে ফেললো তারপরে মনে পড়ল বা মাঝখানে মনে পড়েছে যখনই মনে পড়েছে তখনই ক্ষান্ত হয়ে গেছে আর খাইনি তাহলে তার রোজা কমপ্লিট করুক যতটুকুন খেলো আল্লাহ পক্ষ থেকে মেহমান আরেক লোক কিন্তু খাওয়া যাবে না একটু শাস করতে মাত্র এক বাকি আছে ন তাহলে আবার রাখা লাগবে কাজা করতে হবে ভাত খাইছি পানি খানা হয় নাকি পানি খাই নেই তাহলে ন এই যে ভুলের কারণে কুলি করতে গিয়ে মিস্টেক এর ভিতরে ঢুকে গেছে এটা মাফ করবে না এটা তো তুমি ইচ্ছা করে কুলি করছো তুমি তো জানতার ও কিন্তু অন্যরা বলেছেন খাতা এবং নেসিয়ান ভুল এবং মিস্টেক এবং ভুলে যাওয়া দুটুই হাতি সে এসেছে একটা নেবটা ছেড়ে দেবো কেন তাদের দৃষ্টিতে এরকম কুলি করতে গেলে পানি দিতে গেলে যদি একটু সময় ঢুকে যায় ইনশাআল্লাহ শক্তিশালী মা বোনেরা যখন পাকশাক করেন একটু লবণ হলো কিনা তরকারিতে একটু জিব্বা দিয়ে টেস্ট করা দায়ে আছে তবে যেন ভিতরে না যায় আবার এরকম বাচ্চাদের আপত্তি নেই এরপরে অনেকের স্বপ্ন দোষ হয়ে যায় অথবা স্বামী স্ত্রী মিলামেশা হয়েছে গোসল করতে পারেননি শহর টাইম পার হয়ে গেছে ফদরের টাইম হয়ে গেছে কিংবা সূর্য উঠে গেল আল্লাফ করুন তাহলে রোজা ক্ষতিগ্রস্ত হবে না রোজা ঠিকই হয়ে যাবে যদি রোজার পরে কোনো কাজ না হয়ে থাকে এগুলা ঘুমের মধ্যে হয়েছে বা এর আগে হয়েছে গোসরও দেরি হয়েছে এই কারণে রোজা কোন অসুবিধা হবে না গোসর পরে ফেলবেন পাক হয়ে যাবেন রোজার নিয়তটা কখন করতে হবে আগামীকালকে জানেন তো যে আপনি রোদা রাখবেন মানে আসে কিন্তু মুখে কিছুই বলেন নাই আর মাইন্ডেও ফার্দার কিছু আসে নাই এখন আপনার নিয়ত করা হয়ে গেছে না হয়নি হয়ে গেছে আমার তো নিহত আছে এখন থেকে ইনশাল রমাদান না কোনো হাতিয়েছে নাই আমি যে আগামীকালকে রোজা কারে কারি আমাকে বলি আমি তো রাখতেছি আমাকে বলবো কেন অন্য কাউকে বলার দরকার আছে কাউ দরকার নেই আল্লাহকে বলার দরকার আছে তো জানেন না আমি কালকে রোজা রাখবো কিনা না আল্লাহ তো বলেছেন কি নিয়ত আপনার যদি নিয়ত থাকে যে আপনি কালকে রোজা রাখবেন এই মাস রাখতেছেন কোনদিন রোজা ভাঙবেন না এই মাসের মধ্যে আপনার প্লান হয়ে গেছে তাহলে আপনার নিয়ত হয়ে গেছে কিন্তু কিছু সিচুয়েশন আছে আপনার তখন নিয়ত লাগবে কোন কেছে যে আমি এখন সফরের হালতে আসি আমি রোজা রাখবো কি রাখবো না এরকম একটা আমার মাথায় কাজ করতেছে এখন রাত্রে আমি কিছুই চিন্তা করলাম না রোজা রাখবো কি রাখবো না কোনোটাই চিন্তা করি নাই সকালবেলা করে আর আল্লা বসে রেখেই দেয় আমি রাত্রে নিয়তটা মিস করে ফেলেছি হল না আমার নিয়ত হয় নাই অথবা আমি অসুস্থ আজ কয়েকদিন রোজা রাখি নাই ডাক্তারে বলছে এবং আমার শরীরে কুলে না ওষুধ খাওয়া লাগে আমাদের এখন আমি মনে করলাম যে শরীর ভালো লাগতেছে আগামী শরীর রোজা ভালো আছে ঠিক আছে কিন্তু আমি এখনো নিয়ত করি নাই রাত্রেও চিন্তা করতেছি যে আমি এখন রোজা রাখবো কি রাখবো কি রাখবো না এরকম দোটানা মধ্যে করতে করতে একদম ফদর হয়ে গেছে আমার নিয়ত হয় নাই ফরজ রোজার নিয়ত রাত্রে সবে সাথে ভিতরে নিয়ত মানে মনের প্লান ফাইনাল থাকতে হবে নফলটার জন্য সুযোগ আছে ফজরের পরে নিয়ত করেন নাই আগেও করেন জহরের আগ পর্যন্ত যদি মনে করেন যে আজকেতে তো সারা দিন কিছু খাইলাম না পানিও খাই নাই আল্লাহ বসর রোজা রেখে দেয় তাহলে নফল রোজা জোহরের আগ পর্যন্ত জওয়ালের আগ পর্যন্ত নিয়োগ করা যায় না সুল্লা সাল্লি সাল্লাম মাঝে মধ্যে এবাদত করতেন তারপরে কাজ করতেন ঘরে আসি এখনো কিছু খান নাই তো ঘরে বলতে যে নাস্তা টাসা কিছু আছে নাকি যখন দেবী বলতেন আজকে তো নাস্তার কোন ব্যবস্থা নাই এরকম জীবন আমাদের কোনদিন আসছে নাকি কি কষ্ট করেছে যখন নাস্তা নাই তিনি শুনছেন বলছে থাক তাহলে আজকে রোজা রেখে করেছেন কোন তা কোন রোজা নফল রোজা কিন্তু ফরজ রোজা নিয়ত কখন করতে হবে সবে সাথে আগেই করে ফেলতে হবে কাজা রোজার নিয়ত ঠিক এমনি নকলের মতো করলে হবে না ফর রোজা কাদা করেছেন কোন কারণে কাদা করবেন এখন আপনি ওই নিয়তটাকে রাত্রে ছবি আগেই ফাইনাল থাকতে হবে আর নফল রোজার জন্য আছে। ক্লিয়ার হয়েছে কনফিউশন নাই তো কেউ সেহেরি মিস করে ফেললে রোজা হয়ে যাবে এটা আমরা শুনে ফেলেছি তাই না আসেন এবার প্রশ্নটার সুযোগ আমি পরে দিচ্ছি এরপরে আসলো যদি বমি হয় রোজা যাবে থাকবে কি থাকবে না ন্যাচারাল বমি আছে একটা আর আমি আর্টিফিশিয়ালি বা আমি নিজে বমি তৈরি করার ব্যবস্থা করা একটা ন্যাচারাল বমি হঠাৎ ভূমি চলে আসে ন্যাচারাললি স্বাভাবিকভাবে এই রকম বমি যদি আমি গেলে না ফেলি সব ফেলে দেই তাহলে রোজা ভাঙবে না কিন্তু কিছু গিলে ফেললে রোজা ভেঙে যাবে খাওয়া দাওয়া করেছে না আঙ্গুলটা ঢুকে দিয়া হ্যাঁ মুখে দিয়া মনে করলো বমিটা করে ফেললে প্যাটে থেকে বের হয়ে গেলে একটু শান্তি লাগবে তাই করেছে বমি বের করে ফেলে নিয়ে আসছে এখন এই যে নিজে ইচ্ছা করে বমি বাই করলাম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 যে ব্যক্তি এই রাদানে অসুস্থ আছেন তিনি রোজা রাখতে পারছেন কি দোয়া করবেন আল্লাহর কাছে আপনি সুস্থতার দোয়া করেন ঠিক আছে বাকি যদি আল্লাহ আপনাকে পরীক্ষা করেন অসুস্থতা থেকেই যায় তাহলে আপনি আল্লাহর ফয়সালার উপরে সবর করেন চিকিৎসা কন্টিনিউ করেন আর দোয়া ইস্তিকবার তবা আপনার রমাদানের এবার যদি পারেন কোরআন তেলাবাদ করেন আল্লাহ তালা যদি কাউকে শারীরিকভাবে অসুস্থ করে দেন আল্লাহ নিজেই কোরআনে পারমিশন দিয়েছেন তুমি রোদা ভাঙবা সুস্থ হয়ে গেলে কাজা করবা আর অসুস্থ যদি হয়ে যায় তার আর সুস্থতার কোন আশা না থাকে তখন ফেদিয়ে দেওয়ারা শুনেছেন কাফারা অ্যান্ড ইটস প্রসিডিউর কাফারা নয় আসলে ফেদিয়া রোদার না রাখার জন্য ফেদিয়া ফেদিয়া আমরা কি বলেছি একজন মিসকিনকে দুই বেলা ফিজিক্যালি খাওয়ায়ে দেবেন অথবা দুই বেলা খাওয়ার পয়সা দেবেন অথবা এক ফেতরা পরিমাণ দান করবেন সে যে কাজে খরচ করে করবে এটাকে বলে ফিদিয়া আর যেই দেশে আছেন আপনি রোজাদার যে মানুষ যে দেশে আছে ওই দেশের স্ট্যান্ডার্ড রেট দিতে হবে এই দেশে আমাদের স্ট্যান্ডার্ড রেট আমরা কত বলেছি পাঁচ পাউন্ড এখন কেউ যদি বলেন আমি বাংলাদেশে স্কিলকে দিব বাংলাদেশে তো পাঁচ পাউন্ড লাগবে না দুই পাউন্ড দিলে আদায় হয়ে যাবে না আপনি এখানকার হিসাবে দিবেন যদি বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন আর বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশের রেটে দিবেন ওখানকার হয়তো দুশো টাকা দিলে হয়ে যাবে ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করলে কিভাবে তা পরিশোধ করা যায় এটা একটা বড় মশালা একটা রোজা ভাঙলে সারটা থাকার কথা তো হানাফি মাঝাবে হলো যে খাওয়া দাওয়ার কারণে হোক অথবা স্বামী স্ত্রী মিলামেশার কারণে হোক যে কোনো কারণেই আবার স্বারটা রাখতে হবে কিন্তু কোনো মাঝাবে বলেছে যে মেইনলি একটার জন্য সাইডটা রাখতে হয় মিলামেশা করার কারণে আর বাকি খাবার দাবার এগুলোর কারণে অনেক বড় গুণা হয়ে গেছে তবা করবে কাঁদবে আর একটা রোজা রেখে দিলেই হবে এটা দুটো মত আছে রোজার মাসে দিনের বেলা আগরবাতি জ্বালানো যাবে কিনা না ধোঁয়াটা আগরবাতি সিগারেটের এগুলোর ধোঁয়া নাকিয়ে গেলে কমপক্ষে মাকরু হয়ে যায় এই জন্য থেকে দূরে থাকা ভালো রোজা মাসে না ভালো হবে আমরা অনেক সময় বালতির ভিতরে পানি নিয়ে গোসল করি যদি গোসলের সময় শরীর থেকে পানির ছিটা বা সাবানের ফেনা বালতির পানিতে যায় যায় তাহলে কি গোসল হবে হয়ে হয়ে যাবে বেশি করে অনেকগুলো পড়লে আর কি তখন পানি ফেলে দিতে হবে এরকম একটু ফোটাফাটি এগুলাতে অসুবিধা হবে না ইনশাল ফরজ গোসল করার আগে এবং পরেও কি উজু করতে হবে আমরা জানতে চাই যদি গোসল করার সময় লজ্জাস্থানে হাত লাগে তাতে কি হবে ওকে যদি ফরজ গোসলের সময় আপনার কুলি করা হয় নাকে পানি দেওয়া হয় আর সমস্ত শরীর করা হয়ে যায় অর্জু নাও করেন তাহলে ফরজ গোসল আদায় হয়ে গেছে অর্জু লাগবে না আপনি পাক হয়ে গেছে নামাজ পড়তে পারবেন কিন্তু আপনি শূন্য তরিকা মিস করেছেন যদি শূন্য তরিকা অ্যাড করতে চান আপনার গোসলটা একটা এবাদাত হয়ে যাবে তাহলে আগে কি করবেন যেখানে ময়লা লেগেছে ময়লার জাগাকে ধুয়ে ফেলবেন পরিষ্কার করবেন দুই নম্বরে অজু করে নেবেন ওই অজুর মধ্যে কুলিয়ার নাকে পানি দেওয়া গোছের দুই ফরাজ ওদুর ভিত্তি আদায় হয়ে গেছে আর এখন সমস্ত শরীরকে ধৌত করবেন পানি দিয়ে ওয়াশ করে দেবেন এই হল সুন্নত তরিকা এরপরে লজ্জাস্থানে হাত লাগলে ইনশাল্লাহ ওজু যাবে না এটা কোন হাজিদিকে বলছে উজু করার পরে কাপড় চেঞ্জ করতে লজ্জা বলেছেন না হাত লাগলে মেহরবানি করে বয়স্ক মানুষের পরিচ্ছন্ন হওয়া সম্পর্কে বিশেষ স্থান নাবের নিচের অংশ যারা নিজেরা করতে পারে না তাদের জন্য শরীয়তের হুকুম কি এটা একটা জটিল সমস্যা অনেকে অনেক বয়স হয়ে গেছেন শরীর দুর্বল বিছনাশ আছেন তো এখন তাদের জন্য হুকুম হলো যে পুরুষরা তাদের এটাকে যদি স্বামী স্ত্রী কাবারকে সাফ করে দেয় সেটা আলহামদুলিল্লাহ সবচেয়ে সেটা যদি না থাকে সুযোগ না হয় তাহলে পুরুষরা পুরুষদের সাফ করে দিবে মেয়েরা মেয়েটা সাফ করে দিবে। আশ্রম নামাজ আজকাল যখন শুরু হয় তার চেয়ে অনেক দেরিতে জামাত হয় এক্ষেত্রে রাসুল্লাহামের বিধান কি ছিল মেহরবানি করে আমাদের জানাবেন উনি মেসেল আউয়ালে পড়েছেন অবশ্য উনি মিসেল আউয়ালে অর্থাৎ আমাদের এখানে দুইটা টাইম দেখেন না তিনি মেসেল আউয়ালে পড়েছেন আমরা মিসেল সানিতে পড়ি যেহেতু মেজরিটি হানাফি বাজারের লোকেরা মিসেল সানিতে অ্যাকসেপ্ট করেছেন সেই হিসাবে মিসেল আউ্লটার মধ্যে আসলে সব বেশি এবং মেজরিটি ওলামা সেটাকে রেকমেন্ড করেছেন কাজের জায়গাতে থাকার কারণে জামায়াত সামিল হওয়া সম্ভব না হলে তখন ওয়াক্ত শুরুর সাথে সাথে আসলে আমাদ আদায় করা সম্ভব হ্যাঁ অবশ্যই কোনো অসুবিধা নেই যে কোন নামাজ অর্থ শুরু হয়ে গেলে আপনি পড়তে পারেন যারা জামাতে আসার সুযোগ নেই তাদের জন্য রোজা আরম্ভ হওয়ার আগে মানে এখন জাকাতের টাকা রোজার আগে জাকাত দিয়ে দিতেন কি জন্য জানেন যে ওই রোজার আগে লোকেরা খাবার দাবার কিনতে পারবে সে হের তার জন্য গুড সব কম হবে না রোজার মধ্যে খাবে এ নিয়োগ করে দেন ইনশাআল্লাহ রোজার মধ্যে দেওয়া সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ বৃদ্ধ মানুষ যারা রোজা রাখার সামর্থ্য নাই এবং ফেদিয়ে দেওয়ারও সামর্থ্য নাই তাদেরকে কি করতে হবে যারা গরিব ফেদিয়ে দিতে পারেন না তাদের জন্য আলাইটা মাফ করে দিয়েছেন তার যদি টাকা পয়সা থাকতো তাহলে ফেদিয়ে দেওয়া মাফ হতো না যেহেতু নাই সেজন্য মাফ আল্লাহ বারেকাল নাফি রাজা সাহাবান দোয়াটা কতটুকু সহি হাদিস শরীফের বরাদ দিয়ে যে আছে আল্লাহ আমাদেরকে রজা বাং সাহাবানে বরফদান করেন রমজান পরিতে পৌঁছাই দেন এই হাদিসটি সহি নয় কিন্তু কেউ যদি হাদিসের প্রতি রেফারেন্স না দিয়া এমনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রজ মাসে আসছি শাহান মাসে আসছি আমাদেরকে রমাদান প্রতি পৌঁছাই দেন তাহলে দোয়া হিসাবে আল্লাহ বারেক আল্লাহ নাফি রাজা ও শাহবান রমাদান এই দোয়াটা পড়ার ব্যাপারে কোনো আপত্তি নাই কিন্তু হাদিসে আসে ওই রেফারেন্স দিয়ে পড়া বা বলা এইটা অ্যাভয়েড করতে হবে আসারের নামাজ পড়ে আসছি ঘর হতে এখন মসজিদে আসছি আসার নামাজের পর তাহেদ মসজিদ পড়তে পারব কিনা দুইটা মত হানাফি মজাবের মেজরিটি ইমামরা বলছেন পড়া যাবে না কিন্তু যেহেতু হাদিসটি অনেক শক্ত পড়া যাবে বলে জমহুর ওলামা মেজরিটি ওলামারা রায় দিয়েছেন এবং সেই রায়টাই অধিকতর শক্তিশালী কারণ তিনি বলেছেন তোমরা কেউ যখন মসজিদে ঢুকো দুই জায়গাতে নামাজ না পড়ে বসো না গরিব যদি রোজা রাখতে পারে না তাহলে কি করা সে তো দেওয়ার তফিক নাই ওই যে একটু আগে যেটা আসছে গরিব রোজা রাখতে না পারলে মানে অসুস্থতার কারণে তাহলে তার ফেদিয়া দেওয়া লাগবে না যখন আমি বাসে বসে বাংলা সহ কোরআন তালাওয়াত করি তখন এমন এক সময় উজু চলে গেল ইতিমধ্যে তালাওয়াতে শেষদার পরেছি কিন্তু অজু তো চলে গেল এখন কি করা যায় দরকার নাই এখন সে করবেন না আপনি বাড়িতে গিয়ে পরে অজু করে সে আদায় করে দিবেন কাজা হয়ে যাবে তারাবি নামাজ পড়লে তাহার যদি নামাজ পড়া লাগবে কি তারাবি পড়লে তাহা যদি পড়তে হবে না পড়লে পড়তে হবে না এটা সঙ্গে ওটার কোন সম্পর্ক নাই আপনি যদি সুযোগ হয় দুইটাই পড়বেন আর দুইটা পড়ার সুযোগ নাই একটা পড়ার সুযোগ আসে তাহলে একটা পড়েন কোনো অসুবিধা নাই এখন এখানে আসি একটা প্রসঙ্গ না আট রাখ এটা নিয়ে সাহাবিরা যখন জমা শুরু করেছেন ওনারাও প্রথমে আট পড়েছেন বিশ্বাকাত পড়েন নাই কিন্তু পরে দেখলেন যে অনেক লম্বা করতে গিয়ে অনেকে কুলাতে পারেনা এক এক রাকাতে নবী করিম সাল্লসম কোন দুইটাই পড়েছেন প্রথম দিকে আট টাকা পড়েছিলেন এই আট টাকা নবী করিম সাল্লাহ পড়েছে এটাও তারা পড়ে এটাও শূন্য আর পরে সাহাবারা বিশ্বাত একটু তেলপাতের পরিমাণ কমিয়ে এটাও সুন্নত তো কোনটাই সুন্নতের বাইরে নয় এটা নিয়ে তারা যুদ্ধ করে অন্যায় যুদ্ধ করে এখন ওই আট টাকাত আলা মসজিদে কোন কোন মসজিদে আট টাকা পরে আসে না এই দেশে লন্ডনে আছে এখন আট টাকাত মসজিদে তারা পড়ে যদি বলেন যে আট টাকা পড়লে ঘরে আসে আর বারো রাকাত পড়ি এটা দরকার নাই ঘরে আসতে আসতে আপনি তা হাজার টাইম হিসাবে তা হাজির আবার বিশ টাকাত মসজিদে ও মসজিদে বলে আটটা কাতের শুনতাম আটটা কাত পরি। পড়তে পারেন চলে গেলে গুণ হবে না কিন্তু ইমামের সঙ্গে যে ব্যক্তি শেষ পর্যন্ত থাকে যে ব্যক্তি ইমামের সঙ্গে শুরু করে মানে যখন থেকে শুরু করলো শেষ পর্যন্ত থাকে ইমামের সঙ্গে একেবারে বেতের পর্যন্ত তারপরে এর আগে যায় না সেই ব্যক্তিকে আল্লাহ তালা সারা রাত্রের নামাজ পড়ার সহদান করবে না যে ব্যক্তি আট টাকা পরে দশ টাকা পরে বারো টাকা পরে চলে গেল সে কি পুরো রাত্রটা পাবে আর একটু আগে আমাদের বলেছেন যে আট টাকা পরে কিছু যুবকরা এখানে বসে আড্ডা দেয় আড্ডা দিয়ে মুসলিমদের ডিস্টার্ব করে আর ওই পাশে নন মুসলিম নেইবার আছে যারা ঘুমায় তাদেরকে ডিস্টার্ব করে দনুটাই ক্ষতির কারণ আড্ডা দিয়ে সময় করা রোজা দিনে আর সময় পেলানা যদি এতেই তোমার কষ্ট হয় তাহলে বাসায় গিয়ে তুমি রেস্ট নাও এটা অনেক ভালো মহিলাদের ইফতারের সময় দোয়া কবুল হয় জানি তবে ইফতারের আগে না পরে মানে রোজাদার সারা দিন তো ইফতারের আগে তো রোজাদার আছেন আপনি ইফতার খেতে বসলে ইফতারের আখ্যান দিয়ে করাটাই ভালো কিন্তু একেবারে ফরমানি সবাই মিলে আল্লাহ আমিন রসুল আসলাম করেছেন এমন প্রমাণ নাই। কোনলা মনে মনে সাহাবারা করতেন এরপরে কেউ করে ফেললে ঠিক আছে এটা নিয়ে এত যুদ্ধ করে লাভ নাই কিন্তু ওইটাকে জরুরি মনে করা ওই রকমই করতে আর ওইটা ছাড়া দোয়া নাই হজে গেলো যেখানে যেখানে আপনি সবাই একসঙ্গে আসেনি আল্লাহ একসঙ্গে বিরাট এই একসঙ্গে দোয়া আমাদের দেশে এমন ঝেঁকে পড়ছে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে রসুল্লা সাল্লা সাহব একরামের ওইটা আর আমাদের মধ্যে নাই তাই হয়। তবে কিভাবে যায়। আর আরো কোন কোনো মসজিদ এটা অ্যালাউ করে ঘরে এতে করা যায় কি না এটা নিয়ে দুটো মত হানি মাঝাবে ঘরে এতে করাকে করা করেছে কিন্তু অন্যান্য মাঝাবে বলেছে ঘরে এতে করা যায় না কারণ এই তেকাপের আয়াত কোরআন আছে সেখানে বলা হয়েছে তো তো জন্য অনেক ইমামের অপিনিয়ন হচ্ছে যে মসজিদ ছাড়া এতে হয় না কিন্তু হানাফি মাসাফি বলেছে যে হয় দুইটাই মতামত এই উন্মাদ গ্রহণ করেছে কিন্তু হানাবি মাঝাবের দলিল এত মজবুত না এরপরে এটা তো একটা ইবাদত ঘরে করতে হলে কিভাবে করবেন ঘরে যদি করতে হয় একটা কর্নারের মধ্যে এক সাইডে ওনারা একটু কাপড় দিয়ে করে ঘেরা করে নেবেন ওখানে সময় সারা ঘরে বাড়িতে ঘুরে বেড়ানো পাকানোর কাজ বেশি করবেন না বাড়িতে পারবেন তবে ছেলে মেয়ে বাচ্চা কাচা টেলিফোন ইত্যাদি সংসারিক কাজে এটা নষ্ট হয়ে যায় ওটা নষ্ট হয়ে এটা ঠিক করেন ওটা ঠিক করেন রেগুলার সব চলতে থাকে আর এতে কাবো চলে বেশি সুবিধা হল না আর কি রোজার দিনে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজা নষ্ট হবে কিনা হবে না স্বপ্ন যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার কাছ থেকে আলাদা কলম উঠিয়ে নেন তার কোন রোজার ক্ষতি হবে না প্রেগন্যান্ট অবস্থায় রোজা না রাখলে কা ফাড়া দিতে হবে কিনা কা না ফেয়ে দিয়া তো প্রেগনেন্ট অবস্থায় রোজা না রাখতে পারলে উত্তম হচ্ছে যে আপনি শরীর ভালো থাকলে আপনি পরে কাজা করে নেবেন শীতকালে ছোট দিন কিন্তু যাদের স্বাস্থ্য বেশ দুর্বল শারীরিকভাবে ওনারা সক্ষম নন তাদের জন্য ফেদিয়া দেওয়ার বিধান যাই না যদি ইমনি আব্বাস রাজিয়াল্লাহ আনহমা বলেছেন প্রেগনান্ট মহিলারা এবং দুগ্ধপ্রস সন্তানের মারা যদি রোজা রাখতে না পারেন তাদের কারণে তাহলে তারা কাজা করা লাগবে না শুধু ফেরিয়ে দিলে হবে এটা ওনার একটা মত আছে কিন্তু এটা অনেক ইমামরা এই গ্রহণ করেন ফেতরা যাওয়া ফেতরাটা খাবারের পয়সা দেবে না শুধু এক ফেতরা পরিমাণ দেবে দুইটাই জায়জ আছে আর শুধু শুনেন ফেতরা এই যে শুধু এই কি বলে একসা সা অথবা হাফ স একশের একশের বা এক কিলো পনেরো দুই কিলো এখন তাই না বলা হয় ধান চাল গম আটা ইত্যাদি তো ওনারা শুধু এইগুলা দেন নাই কি দিয়েছেন কিসমিস দিয়েছেন খেজুর দিয়েছেন আটা দিয়েছেন ময়দা দিয়েছেন বার্লি দিয়েছেন এখন বলেন তো দেখি তো এই চালের দাম আটার দাম আর খেজুরের দাম কিশমিসের দাম কি সমান হবে এইজন্য জন্য মিনিমামটা কিন্তু আমরা ধরে নিয়েছি পাঁচ পাউন্ড করে কিন্তু আসলে কেউ যদি দশ পাউন্ড করে দেয় আরো বেশি সব হবে সাহাবিরা পনিরও দিয়েছেন দুই কেজির পনির দুই কেজি পনির দাম কত আর ওনারা তো এক সাহ দিতেন সাড়ে তিন কেজি কাছে দুইটাই জায়জ আছে আপনি এক ফেত্রা পরিমাণ অথবা দুই বেড়া খাবার হিসাব করে টাকা দেওয়াটা সেটাও যায় যেটা পরিমাণ বেশি দিবেন সেটা সব বেশি পাবে কোন মসজিদ কখন হয় এটা নিয়েও কিছু ইফতলাফ হয় কেউ মনে করে এক মিনিট আগে হয়ে যায় কেউ মনে করেন আরো দুই মিনিট বাকি আছে সাইন্টিফিক ক্যালকুলেশন করতে গিয়েও কিছুটা সতর্কতার জন্য একটা এক্সাম্পল দেই মনে করেন কেউ আছে পাহাড়ের উপরে থাকে অনেক উঁচু জায়গায় আর কেউ আছে সমুদ্রের লেভেলের কাছাকাছি জায়গায় থাকে দুই হুম এখানেই হয়। এমন কি মনে করেন একই শহরে যদি এই দিকে নদী থাকে সাগর থাকে আর তার পাশেই উঁচু অনেক পাহাড় আছে দূর থেকে এসে লোকের ওখানে বাড়ি করে থাকে উপর উপরওয়ালা সূর্য ডুববে দু তিন মিনিট পরে আর নিচেওয়ালা সূর্য ডুববে আরো এই কারণে যে ক্যালেন্ডার ফলো করেন কোরআন শরীফ হাতে নিয়ে দেখে পড়া অর্থাৎ মোবাইল অ্যাপসে পড়ার মধ্যে কোন ব্যাসকম আছে আপনি যদি ঠিক পড়েন অজুর ওজুর একবার সবকিছু তাজবিদ সহকারে দুইটাই ঠিক আছে অসুবিধা নাই কিন্তু আমার কাছে তো মনে হয় মোবাইল তো ব্যবহার করা উচিত যখন গাড়ি ঘোড়ায় এখানে সেখানে আসেন যখন ঘরে বসে আসেন এটা তো ঝামেলা আবার চলে যায় আবার ঘুরে আনতে হবে আর এটা তো কোরআন হাতে দিয়ে পড়াটা সহজ হবে সুবিধা কোনটা সেটা করেন সব দিক থেকে বেশ কম হবে না ইনশাল্লাহ হারান শরীফে এতে নিয়ম কি এটা কোনো ফেকার কিতাবে লেখা নাই এক নম্বর হারান শরীফে এতে কাবের নিয়ম কি আলাদা কোনো নিয়ম দুই নম্বরে আমার দুর্ভাগ্য আমার এখনো হারাম শরীফে এতে কাবের নসিব হয়নি আমি এখন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করতে পারিনি তবে লোকেরা যারা এতে কাপ করেছে তাদের জিজ্ঞেস করেছে ওইখানে এভাবে গাড়ি বস্কা নিয়ে সিট বরাদ্দ করা হয় না কথা বুঝতে পেরেছেন তো লোকেরা কি করে বিভিন্ন জায়গায় একটু হালকা কমল টমল কিছু নেওয়া এরকম কাপড় টাপড় কিছু নিয়ে ওখানে তারা মোটামুটি একটু বিষয়ে রাখে টাকা নামাজে পড়ে গোটায় আবার নামাজ পড়ে তো ওখানে তো আর খাওয়া দাওয়া করার জন্য টয়লেটে যাওয়ার জন্য বের হওয়া লাগে তো এমনিতে এতে কাপে বসলে খাওয়ার জন্য বের হওয়া যায় আসে হোটেলে খাওয়া যায় কিন্তু হোটেলে আর করা যাবে না সকাল দশটা এগারোটা ঘুমানোর চেষ্টা করে লোকেরা ওইভাবে আর কি আপনি ওখানে গেলে লোকদেরকে পেয়ে যাবেন যে হোটেলে উঠবেন তাদের কাছে কিছু টেকনিক পার্সেল নিয়ে নেবেন এক নম্বর হচ্ছে যে ইফতারের জন্য কোন আপনি ওখানে নামাজে আসেন ওখানে তারা খেজুর দেবে আর কিছু রুটি মুটি এটা সেটা অনেক কিছু পাওয়া যায় কফি দেবে আরব কফি এবং চা আলহামদুলিল্লাহ ওইটা খেয়ে মাশ আল্লাহ হ্যাঁ গাওয়া আছে গাহ বলে ওইটা খেয়ে আপনি এসা তারাবি সব পড়তে পারবে। ঠিকমতো এসা তারাবি শেষ করে খুঁজে লাগলে চলে আসলে ওই মিড নাইটে বা তার একটু পরে যদি খান খাইলেই আপনার ওইটা সেহেরি হলো আর সন্ধেবেলা খানাও হইলো হ্যাঁ ওই তো মানে দুইটাই একসঙ্গে হয়ে গেলো এরপরে যদি আপনি আবার খাইতে চান আবার আসতে পারবে। খেয়ে আবার চলে গেলেন আবার এসে খাইলেন যদি আপনার যেবারে খাইতে চায় এইভাবে আর বাথরুমে যেতে পারবেন অসুবিধা নাই কিন্তু আপনার হোটেল রুম যদি বুক করা থাকে এসে ঘুমাবেন না ঘুমাতে পারবেন না ওখানে রেস্ট নিতে পারবেন না রেস্টের কাজে করতে হবে এতটুকুন এরপরে বাকি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ওখানে কি পাবেন ঈশ্বল আল্লাহ আলম রোজার অবস্থায় উজু করতে গিয়ে কুলি করেছেন মুখে পানি যেন না থাকে আপনি তো ফেলে দেবেন কিন্তু ফেলে দেওয়ার পরেও মনে হলে উজু করলে একটু পানি বোধ হয় একটু একটু চুয়াই ভিতরে চলে গেছে বোধ হয় এরকম হয়ে যায় এটা কারণে কোন ক্ষতি হবে না আছে এটাতে একেবারে এরকম লোহা দিয়ে বন্ধ করে দেয়নি এখানে থেকে চুয়াই চুয়ে একটু জিনিস যেতে পারে এটা আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এটা আমাদের সাধ্যের বাইরে আলহামদুলিল্লাহ যে রোজা আসা যদি নোখ কাটতে রক্ত আসে নোখ কাটতে তো সামান্য রক্তই আসে এর চেয়ে বেশি রক্ত যদি আসে কোনো অসুবিধা হবে না তবে এমন যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায় বড় ধরণের কিছু করছে এত রক্ত এসেছে তখন উচিত হল রোজা ভেঙ্গে ফেলা কারণ তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে তাকে তখন রোজা না রাখাটাই উত্তম কিন্তু এই সামান্য রক্ত আসা তার কিছুই আসে যায় না রাসুল্লাহ সাল্লাই তারাবিন আমার তিন দিন পড়েছেন রমাদানে এটা কতটুকু সঠিক এক নম্বরে তিনি কোন রাত্র ক্যামুল লাইল বাদ দেন নাই ক্যামুল্লাইল বুঝছেন তো রমাদানে গাইরে রমাদানে সব সময় ক্যামুল লাইল আসে তো তিনি ক্যামুল লাইল করেছেন রমাদানেও করেছেন অন্য সময়ে করেছেন কিন্তু একদিন তিনি যখন মসজিদে এসে শুরু করেছেন তিনি সাধারণত ঘরে করেন একদিন মসজিদে আসছেন তিনি কাউকে খবর দেন নাই রমাদান মাসে কয়টার সময় আসছিলেন রেওয়ায়ত যে তরিকায় আসে এটা প্রথম রাতে সময় না মেইনলি একটু মিডনাইটের পরে শেষ রাতের দিকেই আসছে মনে হল কোন রেওয়ায়তে পাওয়া যায় আগের কথা কিন্তু অনেক রেবায়তে শেষের দিকে তাই বোঝা যায় তো উনি যখন নামাজ পড়ছেন কিছু কিছু আবি দেখছেন তারা দেখলেন যে রসুল্লাহ নামাজ পড়ছে মসজিদে ওনা দৌড়ে এসে জয়েন করলেন যারা তারা দেখছেন আর খবর পেয়েছেন কিন্তু বাকিরা মিস করেছেন পরে তিনি কি করলেন আর কিছু বলেন নাই তারা চলে গেছেন সকালবেলা বলেন দেখো সঙ্গে কালকে রাতে আমরা নামাজ পড়ছি চান্স নিয়ে ফেলছি তোমরা মিস করেছ বাকিরা আফসুস করলেন দেখলেন যে আগামীকালকে আসে কি না আগামীকালকেও তিনি এসেছেন সবাই ওনার পিছনে জয়েন করেছেন এবার আজকে অনেক লোক আসছেন গতকাল থেকে যারা তারা খবর পেয়েছেন অনেকে আসে তারা জন করেছেন কোনো দুই রাত্রে মসজিদ ভর্তি আর তিনি আর ঘর থেকে বাইর হন না কিছু বলেন পরের দিন সকালে দেখেছেন আমি জানছি তোমরা সবাই আস আমি আসি না ইচ্ছা করে মানে আমি যে এভাবে প্রতিদিন আসি তাহলে আল্লাহ তালা রানকে আমর করে দিবেন আর তখন তোমাদের কষ্ট হয়ে যাবে তিনি নিজে ঘরে পড়েছেন সবাইকে ঘরে পড়া যে উচিত এটা তো তিনি অনেক বলে দিয়েছেন সাহাবিরা কিন্তু পড়তেন তো এভাবে একলা একলা পড়েছেন এরপরে সাহাবিরা কেউ কেউ সময় দুই জন জামাত করতেন কেউ কেউ একলা পড়তেন অনেকে ঘরে পড়েছেন কেউ মসজিদে আসছেন তাদের কেন এইভাবেই চলে গেল আর কোন তারাবি জামাত নাই তারাবি বলতে কিছু আছে আলাদা নামাজ এটা ওনারা জানতেন সব কেমন লাইন তারা বলতে কোন নামাজ নাম সহকারে না রসির পড়েছেন না আবুকার দিয়াল আনু সময় পড়া হয়েছে এরকম কোন জামাতই হয়নি অমর রাজিয়াল আনু সময় তাই তবে উনি একদিন মসজিদে এসে দেখলেন অনেক সাহাবিরা দেখা যাচ্ছে মসজিদে আসে এই নামাজ পড়তে কেউ এই কোনায় তিন জনের জামাত ওই কোনায় পাঁচ জনের জামাত ওই একলা পড়ে ওই কোন দশ জনের জামাত তার জামনে খুশি পড়ে তিনি বলেন যে সবাই যখন অনেক মসজিদে এসেছ আর এত তিন জামাত পাঁচ জামাতের দরকার কি সবাই মিলে এক জামাত করো যা কালকে থেকে যে কজন আসবো এক জামাত কর তিনি দুই সাহাবিকে দায়িত্ব দিলেন এক সাহাবি হলেন উবৈবিনে কাব রাদি আল্লাহন কোরআন এর বিশেষজ্ঞ এক্সপার্ট হাফিজ আর এক সাহাবি হলেন তমিম দুইজন কি বলে দিলেন তোমরা এই ইমামতি করো এক জমাৎ করি খামাকা এই তিন পাঁচ জল জামাতে দরকার নেই এটা অমর রা আনহুর জমানার কথা তো তিনি দিলেন পরের দিন আবার দেখতে আসছেন তিনি আসতে মাসা আল্লাহ সুন্দর জমাতে এক জামাতে সবাই পড়তেছে খুব খুশি হয় বললেন নেদা আহ হাজি কি সুন্দর বেদাত মাসা আল্লাহ বেদাত বলতে শরীরের পরিবেশই খারাপ বেদাত না এটাকে বলছেন তোমরা যে সবাই মিলে একটা এইটাকে সাজাই গোজাই শুরু করে দিলা আমি যেভাবে বললাম এটা তো ভালোই তো হলো খারাপ না তো কাজটা তো তখন থেকে দেখা গেল যে ওনার জমানায় উনি সাহাবি আর উনি খোলাফায় রাশিদিনের একজন নবী করিম সাল্লাম বলেছেন আলাইকুম বেসুন্নতি অসুন্নতি খোলাফাই রাশিদ্দিন আমার এবং আমার খোলাফায় রাশেদিনের এই রকম সুন্নতি কাজগুলোকে তোমরা গ্রহণ করা সেটাও তোমাদের শূন্য পরে সবাই এটাকে জারি রেখেছে এরপরে আস্তে আস্তে এই কেয়া লাইলের এই নামাজের তারপর তিনি বললেন তোমরা এখন এই প্রথম অর্ধেকে বারোটার আগে রাতের প্রথম অংশে যেটা পড় এইটার তুলনায় যেটা রাতের শেষ অংশে আছে ওইটা মিস করো ওইটা স্বভাব কিন্তু অনেক বেশি তাহার যদি অনেক বেশি তারা তুলনায় এই কথা তিনি বললেন এইভাবে ওনারা কেমল্লাই হিসেবে পড়ে যাচ্ছেন তারাবি হিসাবে তখনও চেনেন না পরে আস্তে আস্তে এই নাম আসার নাম হয়ে গেল নাম হলো ওনারা এত পড়তেন চার রাকাত অনেক তো অনেকক্ষণ রেস্ট নিতেন রেস্টকে বলা আরবিতে রাহা রাহা থেকে তার অবিয়াস যে নামাদের মধ্যে কিছুক্ষণ পরে রেস্ট নেওয়া হয় সেই নামাদের নাম হলো তার অবিয়াস বুঝতে পেরেছেন তো এইভাবে করে এই নামটা নামাজের নাম হয়ে গেল কি তারাবি তো আসলে রসুল সাল্লা এই প্রথম রাতে এইভাবে করে জামাতে নামাজটা পড়েন নাই তিন দিনও পড়েন নাই তিনি যেগুলো পড়েছেন সেগুলো আসলে শেষ রাতে তাই হয় এজন্য যারা বলে তাহার্যদের নামাজ জামাত করা ঠিক না তারা আসলে উল্টা বরঞ্চ তারাবির দলিলের তুলনায় তাহার দলিল আরো মজবুত আর তারাবির দল হলর আনু করে দিয়েছেন বিদ্যার নাম না রাখলেও এই নামাজটাই এখন আমরা পড়তেছি এই হল মুদ্রার কথায় এই তারাবি এবং ব্যক্তি পড়তে পারে তত তো ভালো আর যে ব্যক্তি দুইটাই না পড়তে পারে একটা পরে তার মধ্যে তাহাজুদের সব বেশি তারাবীর তুলনায় কিন্তু আমরা জানি যে রাতের তো শেষ অংশে আমরা রাতও কম আর আমাদের তো সুরাকেরা লম্বা নাই বিধায় উন্মতের লোকেরা আর অনেকে ঘুমাই গেলে উঠতে পারবে না শীতকালে তারা লোকের মনোযোগে না তারাবি অনেক উত্তম আর তারা বিপরীতে পড়তে পারতো তাহলে তো আরো ভালো হতো সেটা তো সম্ভব যদি হয় আরো ভালো ঢেঁকুর আসলে অনেক সময় পানি চলে আসে উপরে বা কিছু একটা খাবার চলে আসে আবার ভিতরে চলে যা খেয়াল না করতে না করতে এটা কেউ কেউ বলেছেন যে উপরে বের হয়ে গেলে তারপরে ভিতরে চলে গেলে তো এখন রোজা একটা কাজা করতে হবে এটা একটা ফটুয়া আছে কিন্তু আসলে আমার আল্লাহ আল্লাহতালা এরকম বাই মিস্টেক অনিচ্ছাকৃত ভুলগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এই অপিনিয়নের দৃষ্টিতে আর কাজা করা লাগবে না এই মজবুত এই ফতুয়াটি অত্যন্ত মজবুত এটা লাগবে বাকি আগে যে প্রশ্ন করেছেন বাচ্চারা যখন একটু সেকেন্ডারিতে পড়ে বা এরকম লেভেলে আসে বা ইউনিভার্সারিতে হতে পারে তাদের পরীক্ষা এক্সাম আসে এই রোজার পিরিয়ডে এখন রোজা রাখতে গেলে তো অনেক কষ্ট হয়ে যেতে পারে এখন না রাখার ফতুয়া দিয়ে দেবো না। এখানে নির্ভরযোগ্য ফতুয়া যেটা হচ্ছে যে তারা রোজার নিয়তেই একটু শেহরির মতো বা রাত্রে খাওয়ার যা খাওয়ার একটু খেয়ে নিবে রোজার নিয়েতেই তারা খা এখন তাদের যদি আশঙ্কা হয় আপনারা আশঙ্কা ফিল করেন তাহলে ব্যাগের মধ্যে পানি আর খাবার দিয়ে দেন বলে দিবেন যে দেখো মা দেখো বাবা যদি তোমার কষ্ট হয়ে যায় বেশি তাহলে তুমি পানি খেয়ে নিও রোজা ভেঙে ফেলিও পরীক্ষা দিও আর তোমার যদি কষ্ট বেশি না হয় তুমি ম্যানেজ করতে পারা তাহলে রোজা রেখে দিও সাজেশন এরপরে ওনার একটা প্রশ্ন ছিল যে তারা কি একটু এসে আলিয়ে আগে পড়তে পারবে কিনা পারবে এই সমস্ত সামার পিরিয়ড মধ্যে বেশি যাদের ছোট বাচ্চাদের কষ্ট হয় অনেক ফতুয়া আছে যদি কোন আলেমরা দিমত পোষণ করেছেন মাগরীবের সঙ্গে সঙ্গে এসা পড়ে নিতে পারবে বিনা ওজারের দরকার নাই কিন্তু যাদের বেশি কষ্ট হয়ে যায় বাচ্চাদের বিশেষ করে তাদের জন্য মাগরীব পড়েই তিন টাকার খরচ পড়েই এসাটা পড়ে ফেলবে তারপরে সুন বেতের পড়বে পড়ে তারা আলি বেডে যেতে পারবে যায় মরুবীপাশ্ন করেছেন খেজুর খেয়ে পানি টানি খেলাম না মুখের মধ্যে এখনো আসলে ওই অবস্থা চলে আসলাম তো এই তো আপনি তো খাওয়াতো মোটামুটি পরিমাণ আছে বলে মুখে রেখে তার নামাজ পড়ছেন না ওটা শেষ করেই আমাদের ঢুকার কথা কিন্তু তারপরে যদি সবসমানে কিছু দাঁতের ফাঁকে ফুঁকে লেগে থাকে এটা মাছ অসুবিধা নাই আর উনি প্রশ্ন করেছেন অনেকেই আরব দেশের বিভিন্ন মাঝাবের লোকেরা খেজুর ইয়া এমএস করেন করে মুখ ধর না কুলি করেন না ওই অবস্থায় রেখে দেন এটা কোনো অসুবিধা আছে কিনা কোন অসুবিধা নেই